সুরা আল বকারিম পরম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে ইহা আল্লাহ তালার কিতাব ইহাতে কোনো প্রকার সন্দেহ নাই ইহা জীবন যাপনের ব্যবস্থা সেই জন্য আর আমরা তাহাদিগকে যে রিজেক্ট দিয়েছি তাহা হইতে ব্যয় করে আর যে কিতাব তোমার প্রতি নাজিল করা হইয়াছে এবং তোমার পূর্বে যেসব গ্রন্থ অবতীর্ণ হইয়াছে সেই সবকেই তাহারা বিশ্বাস করে এবং পরকালের প্রতি তাহাদের দৃঢ় বিশ্বাস বস্তুত এই ধরনের লোকেরাই তাহাদের রবের নিকট হইতে অবতীর্ণ জীবন ব্যবস্থার অনুসারী এবং তাহারাই কল্যাণ পাওয়ার অধিকারী উভয় সমান তাহারা কখনোই ইমানিবে না হুম হাল আল্লাহ তাদের মন ও শ্রবণ শক্তির উপর মোহর অঙ্কিত করিয়া দিয়েছেন। এবং তাহাদের শক্তির উপর আবরণ পড়িয়াছে বস্তুত তাহারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য এমন কিছু লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ এবং পরকালের প্রতি ইমান আনিয়াছি অথচ প্রকৃত পক্ষে তাহারা ইমানদার নহে তাহারা আল্লাহ ও ইমানদার লোকদের প্রতারিত করিতেছে মাত্র কিন্তু মূলত তাহারা নিজ দিকে প্রতারিত করিতেছে আর সেই সম্পর্কে তাহাদের কোনো চেতনাই নাই हर मन एक बेधी रही वेधी के कथा उत्तल स्वरूपायक निर्दिष्ट रही जखनी बला पृथ्वी ते विपर्य सृष्टि करियो ना तक तो संशोधनकारी मात्र সাবধান প্রকৃতপক্ষে ইহারাই বিপর্যয় সৃষ্টিকারী কিন্তু ইহার কোন চেতনায় তাহাদের নাই আর যখন তাহাদিগকে বলা হয় অন্যান্য লোকেরা যে রূপ ইমানা উত্তর দেয় আমরা তাহারা যখন ইমানদার লোকদের সহিত মিলিত হয় তখন বলে আমরা কিন্তু আমরা শুধু ঠাট্টাই করি মাত্র আল্লাহ তাহাদের প্রতি ঠাট্টা করেন তিনি তাহাদের রশি লম্বা করিয়া দিয়েছেন। আর তাহারা আহ্লাদ রহিতার ব্যাপারে অন্ধদের ন্যায় ভ্রষ্ট হইয়া চলিয়াছে ইহারা এই হেদায়তের পরিবর্তে গুমরাহীর পথ ক্রয় করিয়াছে কিন্তু এই ব্যবসায় তাহাদের পক্ষে মোটেই লাভজনক হয় নাই ইহারা আদৌ সত্য সঠিক পথের অনুসারী নহে দৃষ্টান্ত এই যেমন এক ব্যক্তি আগুন জ্বালাইল যখন সমস্ত পরিবেশটি উজ্জ্বল হইয়া উঠিল তখন আল্লাহ তাহাদের দৃষ্টিশক্তি হরণ করিয়া লইলেন এবং তাহাদিগকে এমন অবস্থায় ফেলিলেন যে অন্ধকারে তাহারা কিছুই দেখিতে পায় না يحرى بودھير بوبا اندھو يحرى ایک انار پرتب ارتون قريبنا او کصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في آذانهم من الصواعق حذر النوت والله موحيط بالكافرين اتبا تحدد درستان تو ايروك ঢুকাইয়া দেয় আল্লাহ এই সত্যদ্রোহীদের সকল দিক দিয়া বেষ্টন করিয়া লইয়াছেন বিদ্যুতের চমকে ইহাদের অবস্থা এতদূর সংকটপূর্ণ হইতেছে যে মনে হয় অচিরেই বিদ্যুৎ তাহাদের দৃষ্টিশক্তি হরণ করিয়া লইবে যখন তাহারা সামান্য আলো দেখিতে পায় তখন তাহারা সেই আলোকে কিছু দূর পথ অতিক্রম করে এবং যখন তাহাদের উপর অন্ধকার সমাচ্ছন্ন হয় তখন আল্লাহ চাইলে তাহাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি হরণ করিয়া লইতেন তিনি নিশ্চয়ই সর্বশক্তিমান হে মানুষ তুমরা তোমাদের সেই রবের দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সকল লোকের সৃষ্টিকর্তা ইহাতেই তোমাদের আত্মরক্ষা করার উপায় নিহিত রহিয়াছে আল্লাহ রিজাল্লাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআনা ওয়া আনজালা মিনাসসামাআ মান ফাসারাজ বিহি মিনাসসামারাতি রিযকাল লাকুম এবং উহার সাহায্যে নানা প্রকার ফল উৎপন্ন করিয়া তোমাদের জন্য রিজকের ব্যবস্থা করিয়াছেন অতএব তোমরা যখন এই সব কথায় জানো তখন অন্য কাহাকেও আল্লাহর প্রতিপক্ষ হিসাবে স্বীকার করিও না আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করিয়াছি তাহা আমার প্রেরিত কিনা সেই বিষয়ে তোমাদের মনে যদি কোনো প্রকার সন্দেহ জাগিয়া থাকে তবে উহার অনুরূপ একটি সূরা রচনা করিয়া আনু এই তোমাদের সকল সমর্থক ও একমানোক দিগকে একত্র করো আল্লা ভিন্ন আর যাহার যাহার সাহায্য চাও তাহা গ্রহণ করো তোমরা সত্যবাদী হইলে এই কাজ অবশ্যই কিন্তু তোমরা যদি তাহা না করো নিশ্চয় তাহা কখনো করিতে পারিবে না তবে সেই আগমকে ভয় করো যাহার ইন্ধন হইবে মানুষ ও পাথর যাহা সত্যদ্রোহী লোকদের জন্য প্রস্তুত করা হইয়াছে আর হে নবী যাহারা এই কিতাবের প্রতি মান আনে এবং নিজেদের কাজকর্ম সংশোধন করিয়া তাহাদিগকে সুসংবাদ দাও যে তাহাদের জন্য এমন সব বাগিচা নির্দিষ্ট রহিয়াছে যেগুলির নিম্ন দেশ দিয়া ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকিবে এই সব বাগিচার ফল বাধ্য দেখিতে পৃথিবীর ফলসমূহের মতোই হইবে যখনই কোনো ফল তাহাদের খাইতে দেওয়া হইবে তখনই তাহারা বলিয়া উঠিবে এই ধরনের ফলই করবে পৃথিবীতে আমাদিগকে দেওয়া হইতো তাহাদের জন্য সেখানে পবিত্র স্ত্রী থাকিবে এবং তাহারা সেখানে চিরদিন বসবাস করিবে لا يستحي أن يطرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين বস্তুত আল্লাহ মশা কিংবা তদাপেক্ষ নিকৃষ্টতর কোনো জিনিসের দৃষ্টান্ত পেশ করিতে মোটেই লজ্জাবোধ করেন না যাহারা সত্যের প্রতি ইমানিতে প্রস্তুত তাহারা এই উদাহরণসমূহ দেখিয়া জানিতে পারে যে ইহা সত্য ইহা তাহাদের রবের নিকট হইতে আসিয়াছে আর যাহারা সত্যকে মানিতে অনিচ্ছুক তাহারা সেই দৃষ্টান্ত সমূহ শুনিয়াই বলিতে শুরু করে যে এই ধরনের উদাহরণের সহিত আল্লাহর কি সম্পর্ক থাকিতে পারে এইভাবে আল্লাহ একই কথা দ্বারা বহু লোককে বিভ্রান্ত করেন এবং অসংখ্য লোককে সঠিক পথ প্রদর্শন করেন আর বিভ্রান্ত শুধু তাহাদিগকেই করেন যাহারা যাহারা আল্লাহর প্রতিশ্রুতি সুদৃঢ় করিয়া পর উহা ভঙ্গ করে আল্লাহ যাহাকে যুক্ত রাখার নির্দেশ দিয়াছেন উহাই ছিন্ন করে এবং ক্ষতিগ্রস্ত হইবে তোমরা আল্লাহর সহিত কুফরির আচরণ কীরূপে করিতে পারো অথচ তোমরা তো প্রাণহীন ছিলে তিনিই তোমাদের জীবন দান করিয়াছেন অতপর তিনি তোমাদের প্রাণ হরণ করিবেন এবং পুনরায় তিনি তোমাদের জীবন দান করিবেন অবশেষে তাহারই নিকট তোমাদিগকে ফিরিয়া যাইতে হইবে প্রকৃতপক্ষে তিনি তোমাদের জন্য পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করিয়াছেন অতপর তিনি উপরের দিকে লক্ষ্য করিলেন এবং সাত আকাশ রচনা করিলেন বস্তুত তিনি প্রত্যেকটি জিনিস সম্পর্কেই অবহিত قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونحن <ال> نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون আর সেই সময়ের কথাও একটু কল্পনা যখন তোমাদের রব ফ্রেস্তাদের বলিলেন আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করিতে যাইতেছি তাহারা বলিল আপনি কি করিবেন যে উহার নিয়ম শৃঙ্খলা নষ্ট করিবে এবং রক্তপাত ঘটাইবে আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তসদুইপাট ও আপনার পবিত্রতা বর্ণনা করার কাজ তো আমরাই করিতেছি উত্তরে আল্লাহ বলিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না ثم عرضهم على الملائكه فقال انبئوني فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين অতঃপর الله تعالی আদমকে সকল জিনিসের নাম শিখাইয়া দিলেন এবং তাহা সবই ফেরেশতাদের সম্মুখে পেশ করিলেন তারপর বলিলেন তোমাদের ধারণা যদি সত্য হয় তবে তোমরা এই সব জিনিসের নাম একবার বলিয়া দাও তো তাহারা বলিল সকল দোষ ত্রুটি হইতে মুক্ত একমাত্র আপনি আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের জানাইয় দিয়াছেন প্রকৃতপক্ষে সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা আপনি ব্যতীত আর কেহই নাই অকুল অতঃপর আল্লাহ বলিলেন হে আদম তুমি নিগুড় তত্ত্ব জানি যাহা তোমাদের অজ্ঞাত বস্তুত তোমরা যাহা প্রকাশ করো আমি তাহাও জানি আর যাহা গোপন করো তাহাও আমার জ্ঞাত নত হও তখন সকলে অবনত হইল কিন্তু ইবলিশ অস্বীকার করিল সে তাহার শ্রেষ্ঠত্বের অহংকারে মাতিয়া উঠিল এবং নাফরমানদের মধ্যে সামিল হইয়া গেল তুমি ও তোমার স্ত্রী উভয়েই বেহেস্তে বসবাস করিতে থাকো এবং এখানে যাহাই চাও পূর্ণ স্বাচ্ছন্দের সহিত খাইতে থাকো কিন্তু এই গাছটির নিকটও যাইও না অন্যথায় জালিমদের মধ্যে গণ্য হইবে শেষ পর্যন্ত শয়তান উভয়কে সেই গাছ সম্পর্কে প্রলোভিত করিয়া আমার নির্দেশ অমান্য করিতে প্রবৃত্ত করিল এবং তাহারা যে অবস্থায় ছিল তাহা হইতে তাহাদিগকে দূরে নিক্ষেপ করিয়া ছাড়িল আমি আদেশ করিলাম এখন তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও তোমরা একে অপরের দুশ্মন একটি বিশেষ সময় পর্যন্ত তোমাদিগকে পৃথিবীতে থাকিতে এবং সেখানেই জীবনযাপন করিতে হইবে তখন আদম তাহার রবের নিকট হইতে কয়েকটি বাক্য শিখিয়া লইয়া তওয়া করিল তাহার রব তাহার এই কবুল করিলেন কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী হুদা আমরা বলিলাম তোমরা সকলেই এখান হইতে নামিয়া যাও অতপর আমার নিকট হইতে যে জীবন বিধান তোমাদের নিকট পৌঁছিবে যাহারা আমার সেই বিধান মানিযা চলিবে তাহাদের জন্য চিন্তার কোন কারণ থাকিবে না আর যাহারা তাহা গ্রহণ করিতে অস্বীকার করিবে এবং আমার বাণী ও আদেশ নিষেধ কে মিথ্যে মনে করিবে তাহারা নিশ্চয় এবং সেখানে তাহারা চিরদিন হে বনে ইসরা আমার প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো আমার সহিত তোমাদের যে প্রতিশ্রুতি ছিল উহা পূরণ করো তোমাদের জন্য তাহা হইলে আমিও তোমাদের প্রতি দেয়া প্রতিশ্রুতি পূরণ করিব এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো এবং আমার প্রেরিত কিতাবের প্রতি তোমরা ইমান আনো ইহা তোমাদের নিকট যে কিতাব রহিয়াছে উহার সত্যতা প্রমাণকারী অতএব সর্বপ্রথম তোমরাই উহার অমান্যকারী হইয় না এবং সামান্য মূল্যে আমার বাণী বিক্রয় করিও না আমার ক্রোধ হইতে আত্মরক্ষা মিথ্যে আবরণে সত্যকে সন্দেহযুক্ত করিয়া তুলিও না আর জানিয়া শুনিয়া তোমরা সত্যকে লুকাইবার চেষ্টা করিও না সহিত মিলিত হইয়া তুমিও নতি স্বীকার করো तुम्हरा अन् लोकदिग के न्याय पथ अवलम्बन करते नाम ग्रहण कर नाम निस्संदेह एक शक्त क्या कई अनुगत बंद पक्षे मोटे कठिन नहे মনে করে যে তাহাদিগকে শেষ পর্যন্ত আল্লাহর সহিত সাক্ষাৎ করিতে এবং তাহারই দিকে প্রত্যাবর্তন করিতে হইবে হে বনি ইসরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যাহা আমি তোমাদের দিয়ে এই কথাও স্মরণ করো যে আমি তোমাদিগকে দুনিয়ার জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছি এবং সেই দিনের ভয় করো যেদিন কেহ কাহারও কোনো কাজে আসিবে না কাহার সম্পর্কে কোনো সুপারিশ গ্রহণ করা হইবে না কোনো কিছুর বিনিময়ে কাহাকেও ছাড়িয়ে দেওয়া হইবে না এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তোমাদিগকে ফিরাউনি বংশে দাসত্ব হইতে মুক্তিদান করিয়াছিলাম তাহারা তোমাদিগকে কঠিন যাতনায় নিমজ্জিত করিয়া রাখিয়াছিল তোমাদের পুত্র সন্তানদের জবহ করিত এবং কন্যা সন্তানদের জীবিত রাখিয়া দিত বস্তুত এ অবস্থায় তোমাদের রবের পক্ষ হইতে তোমাদের সম্মুখে এক কঠিন পরীক্ষা উপস্থিত হইয়াছিল সেই সময়ের কথা যখন আমরা সমুদ্র বিদীর্ণ করিয়া তোমাদের জন্য পথ বানাইয়া দিয়াছিলাম এবং উহার মধ্য দিয়া তোমাদিগকে নিরাপদে অগ্রসর করিয়া লইয়া গিয়াছিলাম এবং সেইখানে তোমাদের চোখের সম্মুখে ফেরাউনি দলকে নিমজ্জিত করিয়া দিলাম নির্দিষ্ট সময়ের জন্য ডাকিয়াছিলাম তখন তাহার অনুপস্থিতিতে তোমরা বাছুর কে উপাস্য রূপে গ্রহণ করিয়াছিলে বস্তুত তখন তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করিয়াছিলে কিন্তু তাহা সত্ত্বেও আমরা তোমাদিগকে ক্ষমা করিয়াছিলাম এই জন্য যে অতঃপর তোমরা সম্ভবত কৃতজ্ঞ হইবে স্মরণ করো আমরা মুসাকে কিতাব ও ফুরকান দান করিয়াছি সম্ভবত উহার সাহায্যে তোমরা সহজ ও সত্য পথ লাভ করিতে পারিবে قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلك خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم স্মরণ কর মুসা যখন তাহার জাতিকে লক্ষ্য করিয়া বলিল হে মানুষ তোমরা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করিয়া নিজেদের উপর বড় জুলুম করিয়াছ কাজেই তোমরা আপন স্রষ্টার নিকট তওবা করো এবং নিজদিকে ধ্বংস করো বস্তুত ইহার ফলে তোমাদের জন্য তোমাদের স্রষ্টার নিকট কল্যাণ রহিয়াছে তখন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের তবা কবল করিয়া লইলেন তিনি বড়ই ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। তোমরা আমরা আল্লাহকে নির চক্ষে প্রকাশ্য ভাবে দেখিতে না পাওয়া পর্যন্ত তোমার কথায় আদ বিশ্বাস স্থাপন করিতে পারি না এই সময় দেখিতে দেখিতেই এক প্রচন্ড বজ্র আসিয়া তোমাদের উপর পড়িল তোমরা প্রাণহীন হইয়া পড়িয়া গেলে পুনরায় আমরা তোমাদের পুনরুজ্জীবিত করিলাম আশা ছিল এই অনুগ্রহের পর তোমরা কৃতজ্ঞ হইবে আমরা তোমাদের উপর মেঘমালার ছায়াদান করিলাম তোমাদিগকে মান্না ও সালোয়া নামক খাদ্য সরবরাহ করিলাম এবং তোমাদের বলিলাম আমরা তোমাদিগকে যে পবিত্র দ্রব্য সামগ্রী দিয়াছি তাহা খাও আর তোমাদের পূর্ব পুরুষগণ যাহা কিছু করিয়াছে তাহা দ্বারা আমাদের উপর জুলুম করা হয় নাই বরং তাহারা নিজেরা নিজেদের উপর সূর্য আর স্মরণ কর যখন আমরা বলিয়াছিলাম তোমাদের সম্মুখস্থ এই জনপদে প্রবেশ করো উহার উৎপন্ন দ্রব্যাদি যেরূপ ইচ্ছা আনন্দের সহিত আহার কর মনে রাখিও জনপদের দ্বার পথে অবনত হইয়া প্রবেশ করিবে এবং হিত্যাত বলিতে থাকিবে আমরা তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করিয়া দিব এবং পুণ্যবান অধিকতর অনুগ্রহ দান করিব ছিল জালিমগণ উহার বদলে অন্য কিছু করিয়া ফেলিল শেষ পর্যন্ত আমরা জালিমদের উপর আকাশ হইতে আজাব নাজিল করিলাম বস্তুত ইহা ছিল তাহাদেরই অবাধ্যতার শাস্তি স্মরণ করো মূষা যখন নিজ জাতির লোকদের জন্য পানি প্রার্থনা করিল তখন আমরা বলিলাম অমুক কঙ্করময় ভূমির উপর তোমার লাঠি দ্বারা আঘাত করো ইহার ফলে প্রবাহিত হইল এবং এই উপদেশ দেওয়া হইল আল্লাহ প্রদত্তরে যে খাও পান করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না ادعُ لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خعيم اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبي স্মরণ করো তোমরা যখন বলিয়াছিলে হে মুসা আমরা একই প্রকারের খাদ্যের ধৈর্য ধারণ করিতে পারিব না তোমার রবের নিকট প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য জমির ফসল শাকসবজি গম রসুন পেঁয়াজ ডাল ইত্যাদি উৎপাদন করেন তখন মুসা বলিল একটি উত্তম জিনিসের পরিবর্তে তোমরা কি একটি সামান্য জিনিস গ্রহণ করিতে চাও তাহা হইলে কোনো শহরাঞ্চলে গিয়া বসবাস করো তোমরা যাহা কিছু চাও তাহা সেখানে পাওয়া যাইবে শেষ পর্যন্ত অবস্থা এই রূপ দাঁড়াইল যে অপমান লাঞ্ছনা অধকপতন ও দুরবস্থা তাহাদের উপর চাপিয়া বসিল এবং তাহারা আল্লাহর গজবে পরিবেষ্টিত হইল এই রূপ পরিণতির কারণ এই ছিল যে তাহারা আল্লাহর আয়াতকে অমান্য করিতে শুরু করিয়াছিল এবং পয়গম্বরদের অন্যায়ভাবে হত্যা করিতেছিল আর ইহাও ছিল তাহাদের নফর এবং শরীয়তের সীমা লঙ্ঘন করার পরিণতি নিশ্চয় জানিও শেষ নবীর প্রতি বিশ্বাসী হোক কিংবা যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি করিবে। তাহার পুরস্কার তাহার রবের নিকট রহিয়াছে এবং তাহার জন্য কোনো প্রকার ভয় ও চিন্তার কারণ নাই স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তুর পর্বতকে তোমাদের উপর উত্তোলিত করিয়া তোমাদের নিকট হইতেছিলাম আর বলিয়াছিলাম আমরা তোমাদিগকে যে কিতাব দান করিতেছি তাহা মজবুত করিয়া ধারণ করো এবং তাহাতে যেসব আদেশ নিষেধ ও উপদেশ বাণী সন্নিবেশিত রহিয়াছে তাহা স্মরণ করিয়া রাখো বস্তুত ইহারি সাহায্যে আশা করা যায় যে তোমরা তাকো পথ অনুসরণ করিতে পারিবে কিন্তু ইহার পর তোমরা তোমাদের প্রতিশ্রুতি হইতে ফিরিয়া গেলে ইহার সত্ত্বেও আল্লাহর অনুগ্রহ এবং তাহার রহমত তোমাদের সঙ্গ ত্যাগ করে নাই অন্যথায় তোমরা বহু পূর্বেই ধ্বংস হইয়া যাইতে কিন্তু ইহার পর তোমরা তোমাদের প্রতিশ্রুতি হইতে ফিরিয়া গেলে ইহা সত্ত্বেও আল্লাহর অনুগ্রহ এবং তাহার রহমত তোমাদের সঙ্গ ত্যাগ করে নাই অন্যথায় তোমরা বহু পূর্বেই ধ্বংস হইয়া যাইতে قال للي ما بين يديها وما خلفها وما خلفها وموعظة আমরা তাহার পরিণতিকে তৎকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষাপদ ও আল্লাহভীরু লোকদের জন্য মহান উপদেশ হিসাবে প্রতিষ্ঠিত করিয়াছি ইহার পর সেই ঘটনা স্মরণ করেন আল্লাহ তোমাদিগকে একটি গাভী জবেহ করার নির্দেশ দিতেছেন তাহারা বলিল তুমি কি আমাদের সহিত বিদ্রুপ করিতেছ মুসা বলিলেন আমি মূর্খদের ন্যায় কথা বলার নির্বুদ্ধিতা হইতে আল্লাহর নিকট পানা চাই قالوا ادع لنا ربك يميل لنا ما هي قال انه يقول انها بطره لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا তুমি তোমার রবের নিকট প্রার্থনা করিয়া আলোচ্য গাভী সম্পর্কে কিছু বিস্তারিত আল্লাহ বলিতেছেন তাহা এমন একটি গাভী হইবে যাহা বৃদ্ধাও নহে একেবারে বাছুরও নহে বরং মধ্যম বয়সের হইবে অতএব যে নির্দেশ দেওয়া হইতেছে তাহা পালন করো ইহার বলিতে হলুদ উহার বর্ণ এতখানি চাকচিক্যপূর্ণ হইবে যে তাহা দেখিয়া লোকেরা সন্তুষ্ট হইতে পারিবে तुमारबे निकट परिष्कार भाव जिज्ञासा करा बोल गाभिटी कूप हवा चाय क्यों उर्धारण करार बेपारे संशय हईते आल्ला चाहले उन्धान करिया लईते মুসা উহা এমন গাভী হইবে যাহা কোন কাজে ব্যবহৃত হয় নাই জমি চাষের কাজেও না পানি সেচের কাজেও না যাহা নিকুত ও নিষ্কলঙ্কু এই কথা শুনিয়ায় তাহারা বলিয়া উঠিল হ্যাঁ এইবার তুমি সঠিক সন্ধান দিয়াছ অতপর তাহারা এই রূপ গাভী জবেহ করিল অন্যথায় তাহারা এই কাজ করিত বলিয়া মনে হয় না সেই ঘটনাও তোমাদের স্মরণ আছে যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে অতঃপর সেই সম্পর্কে তোমরা ঝগড়াঝাঁটি ও একে অপরের উপর হত্যার দোষারোপ করিতে শুরু করিয়াছিলে কিন্তু আল্লাহ এই সিদ্ধান্ত করিয়াছিলেন যে তোমরা যাহা গোপন করিবে তিনি তাহা প্রকাশ করিয়া দিবেন তখন আমরা এই নির্দেশ দিয়েছিলাম যে নিহত ব্যক্তির লাশের উপর উহার একাংশ দ্বারা আঘাত করো বস্তুত এই রূপেই আল্লাহ তালা মৃতদের জীবনদান করেন এবং তোমাদিগকে আপন নিদর্শন সমূহ প্রদর্শন করেন যেন তোমরা অনুধাবন করিতে পারো কসল হেজারচিন ও ইন্দায়া শেষ পর্যন্ত তোমাদের মন কঠিন হইয়া গিয়াছে বরং উহা অপেক্ষাও কঠিনতম কারণ কোনো কোন পাথর এমনও আছে যাহা হইতে ধারা প্রবাহিত হয় কোন কোনটি হইয়া যায় এবং উহার মধ্য হইতে পানি উৎসাহিত হয় আর কোনটি ভয়ে কম্পিত হইয়া ভূপাতিত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই অনবহিত মুসলমানগণ এইসব লোক সম্পর্কে তোমরা কি এখনো এই আশা পোষণ করো যে তাহারা তোমাদের ইসলামী দাওয়াতের প্রতি ইমানা নিবে অথচ তাহাদের মধ্যকার একটি দলের ইহা অভ্যাসে পরিণত হইয়াছে যে তাহারা আল্লাহর কালাম শুনিয়া এবং খুব ভালো করিয়া বুঝিয়া লইয়া ইচ্ছাপূর্বক বিকৃত করিয়াছে তাহারা মুহম্মদের প্রতি বিশ্বাসীদের সহিত মিলিত হইলে বলে আমরাও তাহাকে মানি फलेहारा तुम रबे निकट तुम्हारे बिुद्धे कथा के प्रमाण हिसाब से पेश करीबे তাহারা কি জানে যে তাহারা যাহা কিছু গোপন করে আর যাহা প্রকাশ করে ওহার কিছুই আল্লাহ তালার জানা আছে তাহাদের মধ্যে আরেকটি দল আছে যাহারা উম্মি আল্লাহর কিতাব সম্পর্কে তো তাহাদের কোনো জ্ঞান নাই কিন্তু নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষা ও ইচ্ছাবাসনাই তাহাদের একমাত্র সম্বল এবং অমূলক ধারণা বিশ্বাস দ্বারা তাহারা পরিচালিত হয় নাহম নিম্নায়ক শিবন তাই সেই সব লোকের ধ্বংস নিশ্চিত যাহারা নিজেদের হাতে শরীয়তের বিধান রচনা করে এবং তাহার পর লোকদের বলে যে ইহা আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়াছে এইরূপ বলার উদ্দেশ্য এই যে ইহার বিনিময়ে তাহারা সামান্য স্বার্থ লাভ করিবে বস্তুত তাহাদের হাতের এই লিখনও তাহাদের ধ্বংসের কারণ এবং ইহার সাহায্যে তাহারা যাহা কিছু উপার্জন করে তাহাও তাহাদের ধ্বংসের উপকরণ তাহারা বলে দোজক্ষের আগুন আমি কখনোই স্পর্শ করিতে পারে না অবশ্য কয়েকদিনের শাস্তি ভুগিতে হইতে পারে তাহাদের জিজ্ঞাসা করো তোমরা কি আল্লাহর নিকট হইতে জানো না দুজক্ষের আগুন তোমাদের কেন স্পর্শ করিবে না যে ব্যক্তি পাবজালে জড়াইয়া পড়িবে সেই জাহান নামে হইবে এবং জাহান নামে চিরদিন থাকিবে পক্ষান্তরে যাহারা ইমানানিবে ও সতকাজ করিবে। তাহারা বেহস্থ হইবে এবং বেহস্থায়ই চিরদিন বর্সবাস করিবে। ইসানাদ পূর্। স্মরণ করো ইসরায়েল সন্তানদের নিকট হইতে আমরা এক পাকাপ্ত প্রতিশ্রুতি লইয়াছিলাম যে আল্লাহ ছাড়া আর কাহার ইবাদত করিবে না পিতামাতার মাতার আত্মীয় স্বজনের সহিত এখন পর্যন্ত সে অবস্থায় রহিয়াছি সকলেই ইহার স্বীকার করিয়াছিলে তোমরা নিজেরাই ইহার সাক্ষী منكم من ديارهم تظاهرون عليهم بالإذن والعدوان وإن يأتوكم مسارا تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই বন্ধুদের হত্যা করিতেছ নিজেদের গোত্রের কিছু লোককে তোমরা ঘরবাড়ি হইতে নির্বাসিত করিতেছ জুলুম ও বাড়াবাড়ি সহকারে তাহাদের বিরুদ্ধে দল পাকাইতেছ এবং যখন তাহারা যুদ্ধবন্দী হইয়া তোমাদের নিকট উপস্থিত হয় তখন তাহাদের মুক্তির জন্য তোমরা বিনিময়ের আদান প্রদান কর। অথচ তাহাদিগকে ঘরবাড়ি হইতে নির্বাসিত করাই ছিল তোমাদের প্রতি হারাম তবে তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস কর এবং অপর অংশকে করো অবিশ্বাস জানিয়া রাখো তোমাদের মধ্যে যাহাদেরই এই আচরণ হইবে তাহাদের এতদ্ব্যতীত আর কি শাস্তি হইতে পারে তাহারা পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্ছিত হইতে থাকিবে परकाले ताठिनतम शस्तर दिखे निक्षेप कर प्रकृतपक्षेब लोक निजे परकाल विक्रय कर दुनिया जीवन खरीद करिया लैया से কাজেই ইহাদের জন্য নির্দিষ্ট শাস্তি কিছুমাত্র হ্রাস করা হইবে না এবং ইহারা নিজেরাও কোন সাহায্য পাইবে না আমরা কিতাব পর্যায়ক্রমে রাসুল প্রেরণ করিয়াছি শেষ পর্যায়ে ইসাইব নেমোরিয়ামকে সুস্পষ্ট নিদর্শনাদি সহকারে পাঠাইয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে সাহায্যও করিয়াছি অতঃপর তোমাদের এহেন আচরণ মোটাই বাঞ্ছনীয় নয় যে যখনই কোন বিপরীত কোনো আর কাহাকেও হত্যা করিয়াছি তাহারা বলে আমাদের হৃদয় সুরক্ষিত মোটেই না আসল ব্যাপারে এই যে তাহাদের কুফরির কারণে তাহাদের উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হইয়াছে এই জন্য তাহারা খুব কমই ইমান এখন আল্লাহর নিকট হইতে যে কিতাব তাহাদের নিকট আসিয়াছে উহার সহিত তাহারা কিরূপ আচরণ করিয়াছে যদিও তাহারা পূর্ব হইতেই তাহাদের নিকট মৌজুদ গ্রন্থের সত্যতা স্বীকার করিত যদিও উহার আগমনের পূর্বে তাহারা নিজেরা কাফেরদের মোকাবেলায় বিজয় ও সাহায্য লাভের জন্য প্রার্থনা করিত কিন্তু যখন সেই জিনিস আসিয়া পৌঁছিল যাহাকে তাহারা চিনিতও পারিল তখন তাহারা উহাকে মানিয়া লইতে অস্বীকার করিল এই সমস্ত অবিশ্বাসীর উপর আল্লাহর অভিসম্পাত سَيَنشَروا بِأَنْفُسِهِمْ أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللَّهُ الله أَنْ يُنَزِّلَ اللَّهُ مِنْ فَضْلِهِ أَي يُنَزِّلَ اللَّهُ مِنْ উহারা যে জিনিসের সাহায্যে মনের সান্ত্বনা লাভ করে তাহা কত না নিকৃষ্ট তাহা এই জী তাহারা শুধু এই জিদের বসবর্তী বশবর্তী হইয়াই আল্লাহর নাজিলকৃত বিধান মানিয়া লইতে অস্বীকার করিতেছে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে হইতে নিজ মনোনীত একজনকে আপন অনুগ্রহ দানে ভূষিত করিয়াছেন অতএব তাহারা আল্লাহর দ্বিগুণ গজবের উপযুক্ত হইয়াছে বস্তুত এই সমস্ত কাফিরের জন্য কঠিন অপমানকর শাস্তি নির্দিষ্ট রহিয়াছে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 যখনই তাহাদের বলা হয় আল্লাহ যাহা কিছু নাজিল করিয়াছেন উহার প্রতি ইমান আনে তখন তাহারা বলে আমরা তো শুধু সেই জিনিসের প্রতি ইমান আনিয়া থাকি যাহা আমাদের প্রতি নাজিল হইয়াছে এই পরিসীমার বাহিরে যাহা কিছু অবতীর্ণ হইয়াছে উহা মানিতে তাহারা অস্বীকার করিতেছে অথচ যাহা মানিতে তাহারা অস্বীকার করিতেছে তাহা সত্য এবং তাহাদের নিকট পূর্ব হইতে যে শিক্ষা বর্তমান ছিল তাহা উহার সত্যতা স্বীকার করে ও উহার সমর্থন করে যাহাই হোক তাহাদের জিজ্ঞাসা করো তোমাদের নিকট অবতীর্ণ আদর্শের প্রতি যদি তোমরা বিশ্বাসী হইয়া থাকো তবে ইতর্বে আল্লাহর সেই নবীদের কেন হত্যা করিয়াছিলে তোমাদের নিকট মূষা কিরূপ উজ্জ্বল নিদর্শনাদি লইয়া আসিয়াছিল এত সত্ত্বেও তোমরা এমন জালিম হইয়া গিয়াছিলে যে তাহার অনুপস্থিতির সুযোগে তোমরা কে উপাস্য দেবতা বানাই ছিল অতঃ্পর সেই প্রতিশ্রুতির কথা স্মরণ কর যাহা তোমাদের উপর পাহাড় উঠাইয়া তোমাদের নিকট হইতে আমরা গ্রহণ করিয়াছিলাম উহাতে আমরা তাগিদ করিয়াছিলাম যে যে আমরা দিতেছি। তাহা বিশেষ দৃঢ় কার্যে পরিণত কর এবং মনোনিবেশ সহকারে শ্রবণ করো তোমাদের ঊর্ধ্বতন পুরুষেরা বলিয়াছিল আমরা শুনিয়াছি বটে কিন্তু মানিব না বাতিল ও অন্যায়ের প্রতি তাহারা এতই আকৃষ্ট হইয়া পড়িয়াছিল যে তাহাদের মানুষ পটে বাছুরেরই প্রভাব দৃঢ় ভাবেছিল তবে যে ইমান এই ধরনের পাপ কাজের প্রেরণা দেয় তাহা বড়ই আশ্চর্যজনক তাহাদের বলো আল্লাহর দৃষ্টিতে পরকালের ঘর সমগ্র মানুষকে বাদ দিয়া কেবল তোমাদের জন্যই যদি নির্দিষ্ট হইয়া থাকে তবে তো তোমাদের মৃত্যু কামনা বাঞ্ছনীয়। যদি তোমাদের এই হইয়া করবো বিশ্বাস করো ইহারা কখনোই মৃত্যু কামনা করিবে না কারণ নিজেদের হাতে উপার্জন করিয়া তাহারা যাহা কিছু সেখানে পাঠাইয়াছে উহার পরিপ্রেক্ষিতে সেখানে যাওয়ার কামনা না করাই স্বাভাবিক আল্লাহ এই জালিন্দুর অবস্থা ভালো করিয়াই জানেন তোমরা তাহাদিগকে বাচিয়া থাকার জন্য লোকদের মধ্যে সবচেয়ে বেশি লোভী দেখিতে পাইবে কি। मुस्लिम आजबई दूरे समर्थ हईबे जे सब क्षकर्म कर सब आल्ला देखते তাহাদিগকে বলো জিব্রায়েলের করিবে তাহার জানিয়া রাখা দরকার যে জিব্রায়েল আল্লাহরই অনুমতি ক্রমে এই কোরআন মজিদ তোমার অন্তরে নাজির করিয়াছে ইহা পূর্ববর্তী কিতাব সমূহের সত্যতা শিকার ও সমর্থন করে এবং ইমানদারদের জন্য সঠিক পথের সন্ধান ও সাফল্যের সুসংবাদ লইয়া আসিয়াছে যাহারা আল্লাহ তাহার ফেরেস্তাগণ তাহার পয়গম্বরগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু আল্লাহ স্বয়ং সেই কাফিরদের শত্রু আমরা তোমার প্রতি এমন সব আয়াত নাজিল করিয়াছি যাহা স্পষ্ট রূপে সত্য প্রকাশ করিতেছে যাহারা ফাসিক কেবল তাহারাই ওহা মানিয়ালৈতে অস্বীকার করে সাধারণত ইহাই কি হয় নাই যে তাহারা যখন কোনো কিছুর প্রতিশ্রুতি দান করিয়াছে তখন তাহাদের একটি না একটি উপদল নিশ্চিত রূপেই তাহা উপেক্ষা করিয়াছে বরং সত্য কথা এই যে তাহাদের মধ্যকার অনেক লোক আন্তরিক নিষ্ঠা সহকারে ইমানই আনে নাই যখনই তাহাদের নিকট আল্লাহর তরফ হইতে কোনো রাসুল তাহাদের নিকট মজুদ কিতাবের সত্যতা স্বীকার ও সমর্থন করিয়াছে তখনই এই কিতাবধারীদের মধ্যে হইতে একটি উপদল আল্লাহর কিতাবকে এমনভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছে যেন তাহারা এই সম্পর্কে কিছুই জানে না اتبعوا ما تطل الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين بباب لهاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تغفر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 অথচ সেই সব জিনিসকে তাহারা মানিতে শুরু করিল শয়তান যাহা সুলাইমানের রাজত্বের নাম লইয়া পেশ করিতেছিল প্রকৃতপক্ষে সুলাইমান কখনোই কুফরি অবলম্বন করেন নাই কুফরিত অবলম্বন করিয়াছে সেই সন্তানগণ যাহারা লোকদিগকে জাদুবিদ্যা শিক্ষা দিত বেবিল হারুত ও মারুত এই দুই ফেরেস্তার প্রতি যাহা কিছু নাজিল করা হইয়াছিল তাহারা উহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িয়াছিল অথচ তাহারা যখনই কাহাকেও এই জিনিসের শিক্ষা দিত তখন প্রথমেই এই কথা বলিয়া স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করিয়া দিত দেখো আমরা নিছক একটি পরীক্ষা মাত্র তোমরা কুফরির পঙ্কে নিমজ্জিত হইও না এতত সত্ত্বেও তাহারা সেই জিনিসই শিখিতেছিল যাহা দ্বারা স্বামী মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যায় অথচ ইহা সুস্পষ্ট যে আল্লাহর অনুমতি ব্যতী রেখে এই উপায়ে তাহারা কাহারও কোনো ক্ষতি সাধন করিতে সমর্থ হইতো না কিন্তু এতৎসত্ত্বেও তাহারা এমন জিনিস শিখিত যাহা তাহাদের পক্ষেও কল্যাণ কর ছিল না বরং ক্ষতিকর ছিল এবং তাহারা ভালো করিয়া জানিত যে কেহ এই জিনিসের খরিদার হইলে তাহার জন্য পরকালে কোনৃষ্ট হায় এই কথা তাহারা যদি জানিতে পারিত তাহারা যদি ইমান আনিত উহা তাহাদের হইত তাহারা যদি ইহা জানিতে পারিত হে ইমানদার গন রায়না বলিও না বরং উঞ্জুর না বলো এবং মনোযোগ এই কাফির তো নিশ্চিত রূপে কঠিন শাস্তি পাওয়ার উপযুক্ত যাহারা সত্যের এই আহ্বান কবুল করিতে অস্বীকার করিয়াছে তাহারা আহলে কিতাব হোক আর মুশ্রিকই হোক তোমার প্রতি তোমার রবের নিকট হইতে কোনো প্রকার কল্যাণ অবতীর্ণ হওয়াকে তাহাদের কেহই পছন্দ করে না অথচ আল্লাহ যাহাকেই চান নিজের রহমত দানের জন্য মনোনীত করিয়া লন বস্তুত আল্লাহ বড়ই অনুগ্রহশীল আমরা যে আয়াত মনসুখ করি কিংবা ভুলাইয়া দেই ওহার স্থানে তদাপেক্ষা উত্তম জিনিস পেশ করি কিংবা অন্তত অনুরূপ জিনিসই আনিয়া দেই তোমরা কি জানো না যে আল্লাহ সকল বস্তুর উপর প্রতিপত্তিশীল أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُنْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيِّ وَلَا نَصِيرِ تما در كي ايها جانانا اي جي آکاش او پرثبير پربطتو ایک مطر آللاري جننو تینی بیتی تو اننو كے ہوئي تما در بندو او شحجو کرين اي أَمْ تُرِيدُونَ أَن تَسْأَلُوا رَسُولَكُمْ كَ তোমরা কি তোমাদের রাসুলের নিকট সেই ধরনের প্রশ্ন ও দাবি পেশ করিতে চাও যেমন ইতপূর্বে মুসার নিকট করা হইয়াছে অথচ যে ব্যক্তি ইমানের আদর্শকে কুফরির আদর্শে পরিবর্তিত করিল সেই পথভ্রষ্ট হইয়া গেল بعد إيمانكم كفارا حسدا من, حسدا من عند أنفسهم من بعد ما تبين له الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير তাহলে কিতাবদের মধ্যে অনেক লোকই তোমাদিগকে কোনো প্রকারে ইমানের পথ হইতে কুফরির দিকে লইয়া যাইতে চায় যদিও প্রকৃত সত্য তাহাদের নিকট সুস্পষ্ট হইয়াছে কিন্তু শুধু নিজেদের হিংসাত্মক মনোবৃত্তির কারণেই তোমাদের জন্য তাহাদের এই মনোবাঞ্ছা ইহার উত্তরে তোমরা ক্ষমা ও মার্জনার নীতি অবলম্বন করো যতক্ষণ না আল্লাহ নিজেই ইহার কোনো চূড়ান্ত ফয়সলা করিয়া দেন নিশ্চিত জানিও সবকিছুর উপরই আল্লাহর শক্তি কার্যকর নামাজ জাকাত দাও আর তোমরা নিজেদের পরকালীন মুক্তির জন্য যাহা কিছু কল্যাণ অগ্রে পাঠাইয়ে দিবে তাহা আল্লাহর নিকট মজুদ পাইবে বস্তু তো তোমরা যাহাই করো না কেন তাহা সবই আল্লাহর গোচরী তাহারা বলে কোন ব্যক্তি বেহেস্তে যাইতে পারিবে না যতক্ষণ না সে ইয়াহুদি বা খ্রিস্টান হইবে মূলত ইহা তাহাদের মনের কামনা মাত্র তাহাদের বল তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হইলে উহার উপযুক্ত প্রমাণ পেশ করো বস্তুত তোমাদের বা অন্য কাহারও বিশেষ কোন বৈশিষ্ট্য নাই বরং সত্য কথা এই যে ব্যক্তি নিজের সত্তাকে আল্লাহর আনুগত্যে দিবে এবং করিবে তাহার কারণ নাই খ্রিস্টানদের নিকট কিছুই নাই আর খ্রিস্টানরা বলে ইয়াহুদীদের নিকট কোন সত্যই নাই অথচ উভয়ই কিতাব পাঠ করিতেছে আর যাহাদের নিকট কিতাবের কোন জ্ঞান নাই তাহারাও অনুরূপ দাবি পেশ করিয়া থাকে আল্লাহ কিয়ামতের দিনই তাহাদের এই মতবিরোধের চূড়ান্ত মেয়াংসা করিয়া দিবেন যে ব্যক্তি আল্লাহর ইবাদতের স্থানসমূহে আল্লাহর নাম স্মরণ করিতে বাধা দেয় এবং তাহা বিধ্বস্ত করিতে চেষ্টানুবর্তী হয় তাহার চেয়ে বড় জালিন আর কে হইতে পারে এই ধরনের লোক কোনো দিক দিয়াই এই ইবাদত স্থলসমূহে প্রবেশের অনুমতি পাওয়ার যোগ্য নয় আর তাহারা যদি তথায় একান্তই প্রবেশ করে তবে ভীত সন্ত্রস্ত অবস্থায় প্রবেশ করিতে পারে বস্তুত ইহাদের জন্য এই পৃথিবীতে চরম লাঞ্ছনা রহিয়াছে এবং পরকালে রহিয়াছে কঠিন ও বিরাট শাস্তি পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর যেদিকে তুমি মুখ ফিরাইবে সেদিকেই আল্লাহর সত্তা বিরাজমান নিশ্চয়ই আল্লাহ বিশালতার অধিকারী ও সর্ববিষয়ে অবহিত তাহারা বলে আল্লাহ কাহাকেও সন্তানরূপে গ্রহণ করিয়াছেন মূলত এই কথার পঙ্কিলতা হইতে আল্লাহ পবিত্র প্রকৃত ব্যাপার এই যে আকাশ ও পৃথিবীর সমগ্র জিনিসি আল্লাহর মালিকানাধীন সবই তাহার আদেশানুগত नवमंडल और पृथ्वी स्रष्टाचुर करें उन्न शुदी जाए অজ্ঞ লোকেরা বলে আল্লাহ স্বয়ং আমাদের সহিত কথা বলেন না কেন কিংবা কোন নিদর্শন দেখান না কেন এই ধরনের কথা ইহাদের পূর্ববর্তী লোকেরাও বলিত এই সকল কথা মনোবৃত্তি মূলত একই ধরনের বিশ্বাসীদের জন্য তো আমরা নিদর্শনসমূহ সমূহ উজ্জ্বল ও সুস্পষ্ট করিয়া করিয়ে দিয়াছি बड़ निदर्शनारे तुम्हें जहां सम्पर्क स्थापन थान दिया प्रकृत पथ ता अन्य तुमार निकट ज्ञान आसिया लाभ करार पर तुम तहत वासना अनुसारे चलते थको तब आल्ला आजब हईते রক্ষা করার মতো তোমার কোন বন্ধু ও সাহায্যকারী হইবে না আমরা যাহাদিগকে কিতাব দিয়াছি তাহারা উহা যথোপযুক্ত ভাবে পড়ে উহার প্রতি নিষ্ঠা সহকারে ইমান আনে যাহারা উহার সহিত কুফরি আচরণ করে মূলত তাহারাই ক্ষতিগ্রস্ত হে বন ইসরায়েল তোমাদের প্রতি আমার দেওয়া নিয়ামত স্মরণ করো এই কথাও স্মরণ করো যে আমি তোমাদিগকে দুনিয়ার জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম আর ভয় করো সেই দিনটির যখন কেহ এক বিন্দু উপকারে আসবে না কাহার নিকট হইতে কোনো বিনিময় গ্রহণ করা হইবে না কোন সুপারিশী কাহাকেও এক বিন্দু উপকার দান করিবে না আর পাপিগণ কোনো দিক দিয়ায় কিছুমাত্র সাহায্য প্রাপ্ত হইবে না স্মরণ কর যখন ইব্রাহিমকে তাহার রব বিশেষ কয়েকটি ব্যাপারে যাচাই করিলেন এবং সে ঐসব ব্যাপারেই উত্তীর্ণ হইল তখন তিনি বলিলেন আমি তোমাকে সকল মানুষের নেতা করিতে চাই ইব্রাহিম বলিল আমার সন্তানদের প্রতিও কি একই প্রতিশ্রুতি তিনি উত্তরে বলিলেন আমার এই প্রতিশ্রুতি জালিনদের সম্পর্কে নয় يدو من مقام ابراهيم مصلى وعاهدنا الى ابراهيم واسماعيل ان طهر بيتي للطائفين والعاكفين والركع السجود واذا قال ابراهيم رب اجعل هذا بلدا امنا وارزق اهله من الثمرات من امن منهم ইহা স্মরণ করো যে ইব্রাহিম দোয়া করিয়াছিল হে আমার রাব এই শহরকে শান্তি ও নিরাপত্তার নগর বানাইয়া দাও এবং ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ ও পরকালকে মানে তাহাদিগকে সকল প্রকার ফলের রিজেক্ট দান করো উত্তরে তাহার রব বলিয়াছিলেন আর যে মানিবে না কয়েকদিনের এই জৈব জীবনের সামগ্রী তাহাকেও দিব কিন্তু শেষ পর্যন্ত তাহাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করিব এবং ইহা নিকৃষ্টতম স্থান স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের প্রাচীর নির্মাণ করিতেছিল তখন উভয়ে দোয়া করিতেছিল হে আমাদের রব আমাদের এই কাজকে তুমি কবুল করো তুমি নিশ্চয়ই সবকিছু জানো হে রাব আমাদের উভয়কেই তোমার ফরমানের অনুগত বানাইয়া দাও আমাদের বংশ হইতে এমন একটি জাতির উত্থান করো যাহারা তোমার অনুগত হইবে তুমি আমাদিগকে তোমার ইবাদতের পন্থা বলিয়া দাও এবং আমাদের দোস্ত্রুটি ক্ষমা করো তুমি নিশ্চয়ই অতীব ক্ষমাশীল ও সবিশেষ অনুগ্রহকারী হে রব এই জাতির প্রতি ইহাদের মধ্য হইতে এমন একজন রাসুল প্রেরণ করো যিনি তাহাদিগকে তোমার আয়াতসমূহ পাঠ করিয়া শুনাইবেন তাহাদিগকে কিতাব ও জ্ঞানের শিক্ষা দান করিবেন এবং তাহাদের বাস্তব জীবনকে পরিশুদ্ধ ও রূপে গড়িয়া তুলিবেন তুমি নিশ্চয়ই বড় শক্তিমান ও মহাবিজ্ঞ এখন কে ইব্রাহিমের জীবন পন্থাকে ঘৃণা করিবে বস্তুত যে ব্যক্তি নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় নিমজ্জিত করিয়াছে সে ব্যতীতো আর কে এরূপ ধৃষ্টতা দেখাইতে পারে ইব্রাহিম তো সেই ব্যক্তি যাহাকে আমি পৃথিবীতে আমার কাজ সম্পন্ন করার জন্য বাছাই করিয়া লইয়াছিলাম এবং পরকালে সে নেকলোকদের মধ্যে গণ্য হইবে قالَا لَ رَبّ আছিল قالأَসম ت لলা তাহার অবস্থা এই ছিল যে তাহার রব যখন তাহাকে বলিলেন অবনত ও অনুগত হও তখন সে বলিল আমি বিশ্ব পালকের অনুগত হইলাম إ اللهَّ طَফলাুমম فَলা تমতَّ إَّত مুসলিমন। এই এইগকেছিল তোমাদের জন্য এই দিনই মনোনীত করিয়াছেন কাজেই মৃত্যু পর্যন্ত তোমরা মুসলিম হইয়াই থাকিবে ইয়াকুব যখন ওই পৃথিবী হইতে বিদায় গ্রহণ করিতেছিল তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে। মৃত্যুর সময় সে তার পুত্রদের নিকট জিজ্ঞাসা করিয়াছিল হে পুত্রগণ আমার পর তোমরা কাহার ইবাদত করিবে তাহারা উত্তর এক এবং আমরা তাহারি অনুগত হইয়া থাকিব ইহারা একটি তাহারা কিছু কি করিতেছিল তাহা তোমাদের নিকট জিজ্ঞাসা করা হইবে না ইয়াহুদিরা বলে ইয়াহুদি হও তবেই সঠিক পথ লাভ করিতে পারিবে খ্রিস্টানরা বলে খ্রিস্টান হও তবেই সত্যের সন্ধান পাইবে ইহাদের সকলকেই বলিয়া দাও যে ইহার কোনোটাই সঠিক নহে বরং সব কিছু পরিত্যাগ করিয়া ইব্রাহিমের পন্থা অবলম্বন করো আর ইব্রাহিম মুসলিকদের অন্তর্ভুক্ত ছিল না তু অলাই ও মা উলাই বিন ইসি লো ও উঠিয় মঙ্গিম ইন্ু মহ নো লহ মুসলিম মুসলমান কৌন তোমরা বোলো আমরা ইমান আনিয়াছি আল্লাহর প্রতি আমাদের জন্য যে জীবন ব্যবস্থা নাজিল হইয়াছে উহার প্রতি এবং যাহা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের প্রতি নাজিল হইয়াছে আর যাহা মুসা ইসা ও অন্যান্য সকল নবীকে তাহাদের রবের তরফ হইতে দেওয়া হইয়াছে উহার প্রতি আমরা তাহাদের মধ্যে কোনো পার্থক্য করি না আর আমরা একমাত্র আল্লাহরই অনুগত এখন তোমরা যে রূপ আছো তাহারাও যদি ঠিক সেই রূপ ইমান তবে তাহারা হৃদয় প্রাপ্ত হইবে আর উহা হইতে যদি তাহারা অন্যদিকে মুখ ফিরায় তবে তাহারা যে কঠিন গোড়ামিতে লিপ্ত হইয়াছে তাহা সুস্পষ্ট অতএব তাহাদের মোকাবেলায় তোমাদের সাহায্যের জন্য আল্লাহ যথেষ্ট এই কথা জানিয়ে নিশ্চিত থাকুক নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সবকিছুই জানেন लोकर बो आल्लार रंग धारण कर रंग हर कहारो रंग उत्कृष्ट होते ही दासत करे नबी ताहर बो तुम्हरा कि सम्पर्केगड़ा करब আর তোমাদের কাজ আমাদের জন্য তোমাদের কাজ তোমাদের ইসমাইল ইসহাক ইয়াকুব ও ইয়াকুবের বংশধর সকলেই ইয়াহুদি ছিলেন কিংবা খ্রিস্টান হে নবী তাহাদের জিজ্ঞাসা করো তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। যাহার নিকট আল্লাহর তরফ হইতে से তাহাদের অর্জন তাহাদের জন্য ছিল এবং তোমাদের অর্জন তোমাদের জন্য তাহাদের কাজকর্ম সম্পর্কে তোমাদের নিকট কিছু জিজ্ঞাসা করা হইবে না শ্রী নির্বোধ লোকেরা অবশ্যই বলিবে ইহাদের কি হইয়াছে প্রথমে যে কেব্লার দিকে মুখ করিয়া দাঁড়াইয়াছিল তাহা হইতে হে নবী ইহাদের বলিয়া وَما جعلن القبلة التي كُْ تعَهَا إَِّا لنِعلمَ مَتَّبِع الررسول إلَّا لعلممَ متَّبِع الرسُول مَِّ يَنْقلَلببُ على عقبَي وَإِن كََت لك كبيرَةً إلاا علىى الذيين هذاَدَ الله وَما كانان اللههُ لضيعائمَانَكم إِ اللهَّه بَِّاسِ رَأوفُ الرَّحيم আর এইভাবেই আমরা তোমাদিকে একটি মধ্যপন্থী উন্মদ বানাইয়াছি যেন তোমরা দুনিয়ার লোকদের জন্য সাক্ষী হও আর রাসুল যেন সাক্ষী হয় তোমাদের উপর পূর্বে তোমরা যেদিকে মুখ করিয়া দাঁড়াইতে উহাকে আমরা শুধু এই জন্য কেবলারূপে নির্দিষ্ট করিয়াছি যে কে রাসুলের অনুসরণ করে আর কে বিপরীত দিকে ফিরিয়া যায় তাহাই আমরা দেখিতে ও জানিতে চাই এই ব্যাপারটি মূলত বড় কঠিন কিন্তু আল্লাহ যাহাদিগকে হেদায়ত দানে সুপথগামি করিয়াছেন তাহাদের পক্ষে ইহা কিছুমাত্র কঠিন প্রমাণিত হয় নাই বস্তুত আল্লাহ তোমাদের এই ইমানকে কখনো নষ্ট করিয়া দিবেন না নিশ্চিত জানিও যে তিনি তোমাদের পক্ষে অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান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 তোমার বারবার আকাশের দিকে ফিরিয়া তাকানোকে আমরা দেখিতে পাইতেছি এখন তোমার মুখ আমরা সেই কিবলার দিতেছি যাহা তুমি পছন্দ করো এখন মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। অতঃপর তুমি যেখানে থাকো না কেন উহার দিকেই মুখ করিয়া তুমি নামাজ আদায় করিতে থাকিবে আর এই সব লোক যাহাদিগকে কিতাব দান করা হইয়াছে তাহারা ভালো করিয়াই জানে যে এই নির্দেশ তাহাদের রবের নিকট হইতেই আসিয়াছে এবং ইহা সত্য কিন্তু এতদ সত্ত্বেও তাহারা যাহা কিছু করিতেছে আল্লাহ সে সম্পর্কে গাফিল না এইসব আহলে কিতাবের নিকট তোমরা যে কোনো নিদর্শনী লইয়া আসো কেন ইহাদের পক্ষে তোমাদের কিবলার অনুসরণে প্রবৃত্ত হওয়া সম্ভব নহে আর তোমাদের পক্ষেও তাহাদের কিবলা মানিয়ে সম্ভব হইতে পারে না ইহাদের কোনো একটি দলই অপর দলের কিবলার অনুসরণ করিতে প্রস্তুত নহে তোমাদের নিকট যে জ্ঞান পৌঁছিয়াছে উহার পরও যদি তোমরা তাহাদের ইচ্ছা অভিরুচি ও লালসা বাসনার অনুসরণ করো তবে নিশ্চিত রূপে তোমরা জালিনদের মধ্যে গণ্য হইবে যাহাদিগকে আমরা কিতাব দিয়াছি তাহারা সে স্থানটিকে ঠিক তেমনি ভাবে চিনিতে পারে যেমন চিনিতে পারে তাহাদের নিজেদের সন্তান দিগকে কিন্তু তাহাদের মধ্যে একটি দল জানিয়া প্রকৃত সত্যকে আগত একটি সত্য বিষয় অতএব এই সম্পর্কে তোমরা কখনো কোনো প্রকার সন্দেহ সংশয়ে নিমজ্জিত হইও না একটি দিক রহিয়াছে যেদিকে সে মুখ করিয়া দাঁড়ায় কাজেই তোমরা প্রতিযোগিতার শহীদ কল্লানের দিকে অগ্রসর হও তোমরা যেখানেই থাকিবে আল্লাহ তোমাদিগকে নিশ্চয়ই পাইবেন কোনো জিনিসি তাহার শক্তি বহির্ভূত নহে فخرج تفول لوجهك شطرا المسجد الحرام وانه للحق الله بغافل তুমি যে স্থান হইতে চলো কেন সেই স্থান হইতে নিজের মুখ মসজিদুল হেরামের দিকে ফিরাও কেন ইহা তোমার রবের সম্পূর্ণ সত্য ভিত্তিক এবং আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে মোটেই খবর নহেন ومن حيث خرجت فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لألا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا, إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون পরন্তু যেখান হইতে তোমাদের যাত্রা হইবে সেখানেই নিজেদের মুখ মসজিদুল হারামের দিকে ফিরাইবে আর যেখানেই তোমরা থাকিবে সেই দিকে মুখ ফিরাইয়া নামাজ আদায় করো যেন লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পায় তবে যাহারা জালিম তাহাদের মুখ কখনো বন্ধ হইবে না তাই তাহাদিগকে তোমরা ভয় করিও না বরং আমাকেই ভয় করো এই জন্য যে আমি তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করিয়া দিব এবং আশা এই যে আমার এই নির্দেশ পালন করিয়া তোমরা যেমন আমি তোমাদের প্রতি স্বয়ং তোমাদেরই মধ্যে হইতে একজন রাসুল পাঠাইয়াছি যে তোমাদিগকে আমার আয়াত করিয়া শোনায় তোমাদের জীবনকে পরিশুদ্ধ করিয়া তোলে তোমাদিগকে কিতাব ও হিকমতের জ্ঞানদান করে এবং যেসব কথা তোমাদের অজানা তাহা তোমাদিগকে জানাইয়া দেয় कई तुम्हारे सरण राख तुम दिग के सरण राखिबार शकर आदाय करे ईमानदार गण धर्ज और नाम प्रार्थना करो आल्ला धर्जशील लोकर संगे रही আর নিহত হয় তাহাদিগকে মৃত বলিও না এইসব পক্ষে জীবিত কিন্তু আমরা নিশ্চয় ভয় বিপদ অনাহার জানমালের ক্ষতি এবং আমদানির হ্রাস ঘটাইয়া তোমাদের পরীক্ষা করিব এই সব অবস্থায় যাহারা ধৈর্য অবলম্বন করিবে তাহাদিগকে সুসংবাদ দাও এবং বিপদ উপস্থিত হইলে যাহারা বলিবে আমরা আল্লাহরই জন্য আল্লাহর নিকটে আমাদিগকে প্রত্যাবর্তন করিতে হইবে তাহাদের প্রতি তাহাদের রবের নিকট হইতে বিপুল অনুগ্রহ বর্ষিত হইবে আল্লাহর রহমত তাহাদের উপর ছায়া বিস্তার করিবে আর প্রকৃতপক্ষে এইসব লোকই সঠিক পথের যাত্রী নচমেশ মন সরীমা ওম চত কেউ নারী নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত কাজেই যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ কিংবা উমরা করিবে এই দুই পর্বতের মধ্যে দৌড়ানো তাহার পক্ষে কোনো গুনাহের কাজ নহে আর যে ব্যক্তি নিজ ইচ্ছা আগ্রহ ও উৎসাহে কোনো মঙ্গলজনক কাজ করিবে আল্লাহ তাহার সম্পর্কে অবহিত এবং তিনি উহার মূল্যদান করিবেন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 उज्जवल शिक्षा कर लान बर्षण कर सकल लानतकार बर्षण कर অবশ্য যাহারা এই অবাঞ্ছিত আচরণ হইতে বিরত হইবে ও নিজেদের কর্মনীতি সংশোধন করিয়া লইবে আর যাহা কিছু গোপন করিতেছিল তাহা প্রকাশ করিতে শুরু করিবে তাহাদিগকে আমি মাফ করিয়া দিব প্রকৃতপক্ষে আমি বড়ই ক্ষমাশীল তবা কবুলকারী ও দয়ালু যাহারা কুফরির নীতিভঙ্গী অবলম্বন করিয়াছে এবং কুফরির অবস্থায় মৃত্যু মুখে পতিত হইয়াছে তাহাদের উপর আল্লাহ ফেরেস্তা ও সমস্ত মানুষের অভিশাপ করিয়াছে এই অভিশপ্ত অবস্থায় তাহারা সবসময় লিপ্ত থাকিবে না তাহাদের শাস্তি হ্রাস পাইবে আর না তাহাদিগকে ইহা হইতে মুক্তি লাভের কোন অবকাশ দেওয়া হইবে সেই মেহরবান ও দয়ালু ভিন্ন আর কোন নাইন অল ফুল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 আকাশ ও পৃথিবীর সৃষ্টি রাত দিনের আবর্তন মানুষের জন্য লাভজনক দ্রব্যাদি লইয়া নদ নদী ও সমুদ্রে চলাকালীন জলযান সমূহ উপর হইতে আল্লা কর্তৃক বৃষ্টির ধারাবর্ষণ ও উহার সাহায্যে মৃত্যুর পর পৃথিবীকে জীবন দান এবং তাহার এই ব্যবস্থাপনার মাধ্যমে পৃথিবীতে সকল প্রকার প্রাণবান সৃষ্টির বিস্তার সাধন বায়ুর গতিপ্রবাহ এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নিদর্শন রহিয়াছে কিন্তু কিছু লোক এমন আছে যাহারা আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী ও সমতুল্য রূপে গ্রহণ করে এবং তাহাকে ঠিক এইরূপে যে রূপ ভালবাসা উচিত একমাত্র আল্লাহকে অথচ প্রকৃত ইমানদার লোকগণ আল্লাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসি কঠিন শাস্তিকে সম্মুখে দেখিয়া যাহা কিছু অনুধাবন করিবে এই জালিমগণ তাহা যদি আজি অনুধাবন করিতে পারিত যে সমগ্র শক্তি ও সকল প্রকার ক্ষমতা ইক্তিয়ার একমাত্র আল্লাহরই করায়ত এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর তবে কতই না ভালো হতো আল্লাহ যখন শাস্তি দিবেন তখন এই রূপ অবস্থা দেখা দিবে যে দুনিয়ার যেসব নেতা ও কর্তা ব্যক্তির অনুসরণ করা হইত তাহারা নিজ নিজ অনুসরণকারীদের সহিত সকল সম্পর্ক ছিন্ন হওয়ার কথা ঘোষণা করিবে শাস্তি পাইবে এবং তাহল উপায়কিন दायित्वीन थार कथा करोष प्रकाश कर आल्लावश्य सकल क्ज जहां कि दुनिया कर তাহাদের সম্মুখে এমনভাবে উপস্থিত করিবেন যে তাহারা শুধু লজ্জিত হইবে ও দুঃখ প্রকাশ করিবে কিন্তু জাহান্নামের গর্ভ হইতে বাহির হইবার কোন পথই খুঁজিয়া পাইবে না ইয়া আইয়ুহান নাস কুলু মিন্না ফিল হে মানুষ জমিনে যেসব হালাল ও পবিত্র দ্রব্য রহিয়াছে তাহা খাও এবং শয়তানের প্রদর্শিত পথে চলিয়ো না সে তো তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদিগকে পাপাচার ও অশ্লীলতার আদেশ করে এবং আল্লাহ যে সব কথা বলিয়াচ্ছেন বলিয়া তোমরা জানো না আল্লাহর নামে তাহা বলিয়া বাড়াইতে শিক্ষা দেয়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 কে যখনই আল্লাহর দেয়া বিধানের অনুসরণ করিতে বলা হয় তখনই তাহারা উত্তর দেয় আমরা তো সেই অনুসরণ করিব আমাদের সঠিক পথে নাও চলিয়া থাকে তবুও কি ইহারা তাহাদেরই অনুসরণ করিতে থাকিবে এইসব লোক যাহারা আল্লাহর নির্দেশিত পথে চলিতে অস্বীকার করিয়াছে তাহাদের অবস্থা ঠিক রাখাল চরণ জন্তুর নেয় রাখাল জন্তুগুলিকে ডাকে কিন্তু ইহারা এই ডাকের আওয়াজ ব্যতীত আর কিছু শুনিতে পায় না ইহারা বধির বোবা অন্ধ এই কারণে কোন কথা ইহারা অনুধাবন করিতে পারে না হে ইমানদারগণ তোমরা যদি বাস্তবিকই একমাত্র আল্লাহরই বান্দা হইয়া থাকো তবে যেসব পবিত্র দ্রব্য আমি তোমাদের দান করিয়াছি তাহা নিঃসংকোচে খাও ও আল্লাহর শোকর আদায় করো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 এই ব্যাপারে আল্লাহর তরফ হইতে শুধু এইটুকুই নিষেধ করা হইয়াছে যে তোমরা মৃতদেহ খাইবে না রক্ত ও শুকরের গোস্ত হইতে দূরে থাকিবে এবং এমন কোন জিনিস খাইবে না যাহার উপর আল্লাহর নাম ছাড়া অপর কাহারও নাম লওয়া হইয়াছে অবশ্য কোনো ব্যক্তি যদি নিতান্ত ঠেকাই পড়িয়া যায় এবং সে উহা হইতে কোন জিনিস খায় কিন্তু আইন ভঙ্গ করার ইচ্ছা যদি না থাকে কিংবা প্রয়োজন পরিমাণের সীমা লঙ্ঘন না করে তবে ইহাতে তাহার কোনো পাপ হইবে না বস্তুত আল্লাউ অত্যন্ত ক্ষমাশীল অনুগ্রহকারী এহু মি কি চিচ্লি প্রকৃতপক্ষে যাহারা আল্লাহর কিতাবে নাজিলকৃত আদেশ নিষেধ গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের জন্য উহাকে বিসর্জন দেয় তাহারা মূলত নিজেদের পেট আগুনের দ্বারা ভর্তি করে কেয়ামতের দিন আল্লাহ কখনোই তাহাদের সহিত কথা বলিবেন না তাহাদিগকে পবিত্র বলিয়াও ঘোষণা করিবেন না বরং তাহাদের জন্য কঠিন ও পীড়াদায়ক শাস্তি নির্দিষ্ট রহিয়াছে ইহারা হৃদায়তের পরিবর্তে গুমরাহী খরিদ করিয়াছে এবং মার্জনার পরিবর্তে শাস্তি বরণ করিয়া লইয়াছে ইহাদের সাহস কতই না বিস্ময়কর যে ইহারা জাহান নামে রাজা ভোগ করিতে প্রস্তুত হইতেছে এই এই শুধু জন্যই যে আল্লা তো পুরোপুরি সত্যতা সহকারে কিতাব নাজিল করিয়াছেন কিন্তু কিতাবে যাহারা মত বৈষম্য আবিষ্কার করিয়াছে তাহারা নিজেদের ঝগড়া বিবাদ ও বিতর্কের ব্যাপারে প্রকৃত সত্য হইতে বহু দূরে সরিয়ে গিয়াছে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 وابن السبيل والسائرين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والبراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون তোমরা পূর্ব দিকে মুখ করিলে কি পশ্চিম দিকে তাহা প্রকৃত কোন পুণ্যের ব্যাপার নহে বরং প্রকৃত পুণ্যের কাজ এই যে মানুষ আল্লাহ পরকাল ও ফেরিস্তাকে এবং আল্লাহর নাজিলকৃত কিতাব ও তাহার নবীগণকে নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে মান্য করিবে আর আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হইয়া নিজের প্রিয় ধন সম্পদকে আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন নিঃস্ব সাহায্য প্রার্থী। ও মুক্তির জন্য ব্যয় করিবে এতদ্ব্যতীত নামাজ কায়েম করিবে ও জাকাত আদায় করিবে প্রকৃত পুণ্যবান তাহারাই যাহারা ওয়াদা করিলে তাহা পূরণ করে আর দারিদ্র সংকীর্ণতা ও বিপদের সময় এবং হক ও বাতিলের দ্বন্দ্ব সংগ্রামে পরম ধৈর্য অবলম্বন করে বস্তুত ইহারাই প্রকৃত সত্যপন্থী ইহারাই মুত্তাকি يا أيها الذين آنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباعه بالمعروف وأداء হে ইমানদারগণ তোমাদের জন্য নর ব্যাপারে কিসাসের আইন শিখাইয়া দেওয়া হইয়াছে মুক্ত স্বাধীন ব্যক্তি কাহাকে হত্যা করিলে তাহাকে হত্যা করিয়াই কিসাস লওয়া হইবে ক্রেতদাস হত্যাকারী হইলে এই হত্যার বিনিময়ে তাহাকেই হত্যা করা হইবে কোনো নারী এই অপরাধ করিলে তাহাকে হত্যা করিয়াই কিসাস লওয়া হইবে কোন হত্যাকারীর প্রতি দণ্ড হ্রাস ও অনুগ্রহ মাত্র ইহার পরও যে ব্যক্তি বাড়াবাড়ি করিবে তাহার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি নির্দিষ্ট রহিয়াছে বিচার বুদ্ধি সম্পন্ন লোকেরা কি তোমাদের জীবন নিহিত আশা করা যায় তোমরা এই আইন লঙ্ঘন হইতে তোমাদের মধ্যে কাহারও মৃত্যুর সময় উপস্থিত হইলে এবং সে ধন সম্পত্তি রাখিয়া তাহার পিতা মাতা ও নিকটাত্মীয়দের জন্য কি লোকদের উপর ইহা নির্দিষ্ট অধিকার বিশেষ জাহারা ওসিয়াত শুনিতে পাইল এবং পরে উহাকে পরিবর্তন করিয়া ফেলিল সেক্ষেত্রে এই পরিবর্তনকারীদের উপরই উহার সব পাপ বর্তাইবে বস্তুত আল্লাহ সবকিছু শুনেন এবং জানেন আনফা ফিম মুসিন জারফান আও ইফমান fa aslah baynahum fala ithma alayh inna allaha gafurur rahim অবশ্য কাহারও যদি এই আশঙ্কা হয় যে অসিবাতকারী জ্ঞাতসারে কিংবা অনিচ্ছাকৃতভাবে কাহারও হক নষ্ট করিয়াছে তখন সে যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরস্পরের মধ্যে মীমাংসা ও ব্যাপারটির সংশোধন করিয়া দেয় তবে তাহার কোনোই দোষ নাই নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করিয়া দেওয়া হইয়াছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীগণের অনুসারীদের উপর ফরজ করা হইয়াছিল ইহা হইতে আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ বৈশিষ্ট্য জাগ্রত হইবে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 ইহা কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা তোমাদের মধ্যে কেহ রোগাক্রান্ত হইলে কিংবা ভ্রমণ ভ্রমণকার্যে লিপ্ত থাকিলে অন্য সময় এই দিনগুলির রোজা পূরণ করিবে আর যাহারা রোজা আদায় করিতে সমর্থ হইয়াও তাহারা যেন ফিদিয়া দান করে এক রোজার ফিদিয়া হইতেছে একজন দরিদ্রকে খাদ্য দান করা আর যদি কেহ নিজের ইচ্ছা বা আগ্রহে অতিরিক্ত কোনো কল্যাণের কাজ করিতে চায় তবে ইহা করা তাহার পক্ষেই উত্তম হইবে কিন্তু তোমরা যদি বুঝিতে পারো তবে রোজা আদায় করাই তোমাদের পক্ষে মঙ্গলময় হইবি يريد ইউরে দুহে রমজানের মাস ইহাতেই কুরআ মজিদ নাজিল হইয়াছে যাহা গোটা মানব জাতির জন্য জীবনযাপনের বিধান আর ইহা এমন সুস্পষ্ট উপদেশাবলিতে পরিপূর্ণ যাহা সঠিক ও সত্য পথ প্রদর্শন করে এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কার রূপে তুলিয়া ধরে কাজেই আজ হইতে যে ব্যক্তি এই মাসের সম্মুখীন হইবে তাহার পক্ষে এই পূর্ণ মাসের রোজা আদায় করা একান্ত কর্তব্য আর যদি কেহ অসুস্থ হয় কিংবা ভ্রমণকার্যে লিপ্ত থাকে তবে সে যেন অন্যান্য দিনে এই রোজার সংখ্যা পূর্ণ করিয়া লয় বস্তুত আল্লাহ তোমাদের কাজ সহজ করিয়া দিতে চান কোনোরপ কঠিন কাজের ভার দেওয়া আল্লাহর ইচ্ছা নয় তোমাদিকে এই পন্থা নির্দেশ করা হইতেছে এই জন্য যেন তোমরা রোজার সংখ্যা পূরণ করিতে পারো এবং আল্লাহ তোমাদিগকে যে সত্যপথের সন্ধান দিয়েছেন। সেজন্য যেন তোমরা আল্লাহ প্রকাশ করিতে পারো এবং তাহার প্রতি কৃতজ্ঞ হইতে পারো হে নবী আমার বান্দা যদি তোমার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তবে তাহাদের বলিয়া দাও যে আমি তাহাদের অতি সন্নিকটে যে আমাকে ডাকে আমি তাহার ডাক শুনি এবং তাহার উত্তর দিয়া থাকি কাজেই আমার আহ্বানে সাড়া দেওয়া এবং আমার প্রতি ইমান আনা তাহাদের কর্তব্য এই সব কথা তুমি তাহাদের দাও হয়তো তাহারা প্রকৃত সত্যপথের সন্ধান পাইবে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 ثم أتم الصيام إلى الليل ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله اياته للناس لعلهم يتقون روجر ماشي رات্রিবেলা নিজেদের স্ত্রীদের নিকট গমন করা তোমাদের জন্য হালাল করিয়া দেওয়া হইয়াছে তাহারা তোমাদের পক্ষে পোশাক স্বরূপ तुमरा जदेष आल्ला तुम्हारा चुपी सारे निजे सहित निजेघात करपराध करोम क्षमा प्रदर्शन करोम तुम्हारे स्त्री सहित रिवस आल्ला जेसद ग्रहण तुम्हारे जाएज करहान करो आ रिवेला खाना पिना करो যতক্ষণ না তোমাদের সম্মুখে রাত্রির অন্ধকার রেখার বুক হইতে প্রভাতের ছটা উজ্জ্বল হইয়া উঠে তখন এইসব কাজ পরিত্যাগ করিয়া রাত্র পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করিয়া লও আর তোমরা যখন মসজিদে ইতেকাফে লিপ্ত থাকিবে তখন স্ত্রীদের সহিত সহবাস করিবে না জানিয়া রাখিও ইহা আল্লাহর নির্ধারিত চূড়ান্ত সীমা ইহার নিকটেও যাইও না এইভাবে আল্লাহ তাহার যাবতীয় আদেশ লোকদের জন্য সুস্পষ্ট করিয়া বর্ণনা করেন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 এবং তোমরা পরস্পর একে অপরের অন্যায় ভাবে আত্মসাত করিও না আর শাসকদের সম্মুখে উহা এই উদ্দেশ্যে পেশ করিও না যে তোমরা অপরের সম্পদের কোনো অংশ ইচ্ছাকৃতভাবে ভাবে নিতান্ত অবিচারমূলক পন্থায় ভক্ষণ করিবার সুযোগ পাইবে يسالونك عن الاهلَه قل هي مواقيت والحج وليس البر بان تاتوا البيوت من ظهورها ولكن البر من من ابوابها واتقوا الله لعلكم تفلحون لوকেরা tomar nikot chondrer rajbindri karon somporke jigyashabad kore ইহা লোকদের জন্য তারিখ নির্ধারণ ও হজের নিদর্শন মাত্র তাহাদের এই কথাও বলো যে তোমরা আপন ঘরে পশ্চাদ দিক হইতে প্রবেশ করো ইহা কোনো পুণ্যের কাজ নহে প্রকৃত নেকির কাজ তো হইতেছে আল্লাহর অসন্তুষ্টি হইতে দূরে সরিয়ে থাকা অতএব তোমরা নিজেদের ঘরে উহার সম্মুখ দুয়ার দিয়ায় আসা যাওয়া করিবে অবশ্য সেই সঙ্গে আল্লাহকে ভয় করিতে থাকিবে সম্ভবত তোমরা কল্যাণ লাভ করিতে সমর্থ হইবে তোমরা আল্লাহর পথে সেই সব লোকের সহিত লড়াই করো যাহারা তোমাদের সহিত লড়াই করে কিন্তু এ ব্যাপারে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করিও না কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না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 যেখানে তাহাদের সহিত তোমাদের মোকাবেলা হয় এবং তাহাদিগকে সেই সব স্থান হইতে বহিষ্কার করো যেখানে হইতে তাহারা তোমাদিগকে বহিষ্কার করিয়াছে এইজন্য যে নরহত্যা যদিও একটি অন্যায় কাজ কিন্তু ফিতনা ফাসাদ তাহা অপেক্ষাও অনেক বেশি অন্যায় আর মসজিদে হারামের কাছাকাছি তাহারা যতক্ষণ পর্যন্ত তোমাদের সহিত লড়াই করিবে না ততক্ষণ তোমরাও লড়াই করিও না কিন্তু তাহারা যদি সেখানেও লড়াই করিতে কুণ্ঠিত না হয় তবে তোমরাও অসংখ্যে তাহাদিগকে হত্যা করো কেননা এই সমস্ত কাফিরদের ইহাই যোগ্য শাস্তি পরে তাহারা যদি বিরত হয় তবে জানিয়ে রাখো যে আল্লাহ অতীব ক্ষমাশীল ও দয়াবান তোমরা তাহাদের সহিত লড়াই করিতে থাকো যতক্ষণ না ফিতনা চূড়ান্ত ভাবে শেষ হইয়া যায় ও দিন কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট হয় ইহার পর যদি তারা বিরত হয় তবে বুঝিয়ে নাও যে কেবলমাত্র জালিমদের ছাড়া আর কাহারও উপর হস্ত প্রসারিত করা সঙ্গত নহে। হারাম মাসের বিনিময় হারাম মাসই হইতে পারে এবং সমস্ত হুরমাতি সমানভাবে বজায় রাখা হইবে কাজেই যে তোমাদের উপর হস্ত প্রসারিত করে তোমরাও অনুরূপভাবে তাহার উপর হস্ত প্রসারিত করো অবশ্য আল্লাহকে ভয় করিতে থাকো এবং এই কথা জানিয়া রাখো যে আল্লাহ তাহাদের সঙ্গেই রহিয়াছেন যাহারা তাহার নির্দিষ্ট সীমা লঙ্ঘন হইতে দূরে সরিয়া থাকে আল্লাহর পথে সম্পদ ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিও না ইহানের পন্থা অবলম্বন করো কেননা আল্লাহ মোহসিন পছন্দ করিয়া থাকেন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 فمن لم يجر فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم تلك عشره كامله ذلك لمن لم يكن اهله حاضر المسجد الحرام واتقوا الله واعلم ان الله شديد العقاب الله সন্তুষ্টি বিধানের জন্য যখন হজ ও উমরার নিয়ত করিবে তখন তাহা পূর্ণ তবে যে কোরবানি সম্ভব তাহাই আল্লাহ পেশ করো। তবে নিজের মস্তক মুড়াই না যতক্ষণ না কোরবানি ইহার নির্দিষ্ট স্থানে পৌঁছাইয়া যায় কিন্তু যে ব্যক্তি রুগ্ন হইবে অথবা যাহার মস্তকে কোনো অসুখ হইবে এবং এই কারণে মাথা মুড়াইয়া ফেলিবে ফিদিয়া হিসাবে রোজা পালন করা অথবা সদকা দেওয়া কিংবা কুরবানি করা তাহার কর্তব্য অতঃপর তোমরা যদি শান্তি ও নিরাপত্তা লাভ করো তবে তোমাদের যে ব্যক্তি হজের সময় আসা পর্যন্ত উমরার ফায়দা গ্রহণ করিবে সে যেন সামর্থ্য অনুযায়ী কুরবানি দেয় আর কুরবানি দেওয়া সম্ভব না হইলে সে তিনটি রোজা হজের সময়ে আর সাতটি ঘরে ফিরিয়া এই মোট দশটি রোজা পালন করিবে এই সুবিধাটুকু তাহাদের জন্য দেওয়া হইতেছে যাহাদের ঘরবাড়ি মসজিদুল হারামের নিকটবর্তী নহে আল্লাহর এই আদেশ সমূহের বিরুদ্ধতা হইতে দূরে থাকো এবং জানিয়া রাখো যে আল্লাহ কঠিন শাস্তিদাতা হজের মাস সমূহ সকলেরই জ্ঞাত যে ব্যক্তি এই নির্দিষ্ট মাস হজের নিয়ত করিবে তাহাকে সতর্ক থাকিতে হইবে যে হজের সময়ে তাহার দ্বারা যেন কোনো লালসা পরিতৃপ্তির কাজ কোনো জিনা ব্যভিচার কোনো রকমের লড়াই ঝগড়া সংঘটিত না হয় আর যাহা কিছু নেক কাজ তোমরা করিবে আল্লাহ সেই সম্পর্কে পুরোপুরি অবহিত থাকিবেন হজ সফরের জন্য পাথেও সঙ্গে লইয়া যাইবে আর করহেজগারেই হইতেছে সবচেয়ে উত্তম পাথেও অতএব হে বুদ্ধিমান লোকগণ আমার নফরমানি হইতে বিরত থাকুক ليس عليكم جناح ان تبتغوا فضلا من ربكم فاذا افضتم من عرفات فاذكروا الله عيدا النشهر الحرام واذكروه كما هداكم وان كنت من قبله لمن الضالين আর হজের সঙ্গে সঙ্গে তোমরা যদি আপন রবের অনুগ্রহ সন্ধান করিতে থাকো কোন দোষ নাইবেশায় তোমাদেরকে নির্দেশ দিয়াছেন অন্যথায় ইহার পূর্বে তো তোমরা পথভ্রষ্ট ছিল করে এবং আল্লা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারীরা এইভাবে হজের সমস্ত রোকন যখন সম্পূর্ণ আদায় করিবে তখন পূর্বে যেভাবে তোমাদের বাপদাদাদের স্মরণ করিতেছিলে এখন সেইভাবে বরং তাহা হইতেও অনেক বেশি আল্লাহকে স্মরণ কর তাহাদের কেহ এমন আছে যে বলে হে আমাদের রব এই দুনিয়ায় আমাদিগকে সবকিছু দান করো वस्तु तो रूप लोकर जन् परकाले को प्राप्त होतेह बोले हे रबे दुनियाओ कल्याण दान करकाले कल्याण दाओ और जहां नामे राजा हईते रक्षा करो এই ধরনের লোকেরা নিজেদের কাজ অনুযায়ী অংশ লাভ করিবে বস্তুত হিসাব নিষ্পত্তি করিতে আল্লাহর বিন্দু মাত্র বিলম্ব হয় না فَمَنْ تعجل في يَوْمَيْنِ فَلَا إِثْمَ عَلَيْهِ وَمَنْ تَأَخَّرَ فَلَا إِثْمَ عَلَيْهِ لِمَنِ اتَّقَى وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ إِلَيْهِ تُحْشَرُونَ اے گنتر کو ایک تی دن اللہ <سؤال> رسحرنی ایحا تمرا کٹائیا داؤ جو دن کہ وہ تاڑا تاڑی کرتے گیا دوئی دن ای فری আর যদি কেহ একটু বেশিক্ষণ অবস্থান করিয়া প্রত্যাবর্তন করে তবে তাহাতেও থাকো এবং তাহারি দরবারে তোমাদের উপস্থিত হইতে হইবে মানুষের মধ্যে এমন লোক আছে যাহার কথা এই পার্থিব জীবনে তোমাদের খুবই ভালো লাগে এবং নিজের নিয়ত হওয়া সম্পর্কে সে বারবার আল্লাহকে সাক্ষী বানায় কিন্তু প্রকৃতপক্ষে সে সত্যের সাংঘাতিক শত্রু যখন সে ক্ষমতা লাভ করে তখন পৃথিবীতে তাহার সমগ্র শক্তি এই চেষ্টায় নিয়োজিত হয় যে কি করিয়া সে দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করিবে শস্য ক্ষেত বিনাশ করিবে মানববংশ ধ্বংস করিবে অথচ আল্লাহ অশান্তি ও বিপর্যয় মোটেই পছন্দ করেন না এই ব্যক্তিকে যখন বলা হয় যে আল্লাহকে ভয় কর তখন নিজের মান রক্ষার চিন্তা তাহাকে পাপ পথে মজবুত করিয়া রাখে এই ধরনের লোকের পক্ষে তো জাহান যথেষ্ট যদিও তাহা অত্যন্ত খারাপ স্থান অপরদিকে মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যে কেবলমাত্র আল্লাহ সন্তোষ লাভের উদ্দেশ্যেই নিজের জীবন প্রাণ উৎসর্গ করে বস্তুত আল্লাহ এই সব বান্দার প্রতি খুবই অনুগ্রহশীল ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين هي ईमानदारগন তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে दाखिल হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কেননা সে তোমাদের জন্য প্রকাশ্য দুশমন তাই اذا راؤتم من بعد الله عزيز حكيم যেসব সুস্পষ্ট হৃদায়ত ও পথনির্দেশনা তোমাদের নিকট আসিয়াছে তাহা পাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন হয় তবে ভালো করিয়া জানিয়ে রাখো যে আল্লাহ সর্বজয়ী শক্তিমান এবং সর্ববিষয়ে বিচক্ষণ তাহারা কি এখনো এই অপেক্ষায় বসিয়া আছে যে আল্লাহ মেঘমালার ছত্রধারে ফেরেস্তাদের সঙ্গে হইবেন এবং সবকিছুর চূড়ান্ত ফায়সালা করিয়া দিবেন শেষ পর্যন্ত সমস্ত ব্যাপার তো আল্লাহর সমীপেই উপস্থিত হইবে বনি জিজ্ঞাসা করো কত নিদর্শনা বলি আমরা তাহাদের দেখাইয়াছি আল্লাহর নিয়ামত লাভ করার পর যে জাতি উহাকে দুর্ভাগ্যে পরিণত করে अल्लाह ताह के कत कठिन शासि प्रदान कर पथ अवलम्बन कर पृथ्वी जीवन ताहर जन खुबी प्रिय और लोभन करा हई এই শ্রেণির লোকেরা ইমানের পথ অবলম্বনকারী দিগকে বিদ্রুপ করে কিন্তু কিয়ামতের দিন আল্লাভ লোকেরাই তাহাদের মোকাবেলায় অধিকতর উচ্চমর্যাদার অধিকারী হইবে অবশ্য দুনিয়ায় রিজিক দানের ব্যাপারে আল্লাহ যাহাকে চাহেন অপরিমিত দান করেন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 وَمَخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوْتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيْنَاتُ بَغْيَانْ بَيْلَهُمْ فَهَدَ اللَّهُ الَّذِينَ آمَنُونِ مَخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِلْنِهِ وَاللَّهُ يَعْدِي مَنْ يَشَاءُ إِلَا صِرَاطٍ مُسْتَقِيمٍ برثان دیکھ شمست مانوش ایک اپ অতঃপর আল্লাহ নবীগণ প্রেরণ করিলেন তাঁহারা সঠিক পথের অনুসারীদের জন্য সুসংবাদদাতা ও বক্রপথের পথিকদের জন্য শাস্তির ভয় ছিল এবং তাহাদের সঙ্গে সত্যগ্রন্থ নাজিল করেন যেন সত্য সম্পর্কে লোকদের মধ্যে যে মতবিরোধের সৃষ্টি হইয়াছিল উহার চূড়ান্ত ফয়সলা করিতে পারে মতবিরোধ তো তাহারাই করিয়াছিল যাহাদিগকে মূল সত্য সম্পর্কে অবহিত করানো হইয়াছিল তাহারা উজ্জ্বল নিদর্শন ও সুস্পষ্ট পথ নির্দেশ লাভ করার পরও শুধু এই জন্যই সত্যকে ছাড়িয়া বিভিন্ন পন্থার আবিষ্কার করিয়াছে যে মূলত তাহারা পরস্পরে অত্যন্ত বাড়াবাড়ি করিতে দৃঢ় সংকল্প ছিল অতএব যাহারা নবীগণের প্রতি ইমান আনিল তাহাদিগকে আল্লাহ তালা নিজের অনুমতি সেই সত্যের পথ দেখাইলেন যে সম্পর্কে লোকদের মধ্যে মতবিরোধে সৃষ্টি হইয়াছিল বস্তুত আল্লাহ যাহাকে ইচ্ছা করেন সত্যের পথ দেখাইয়া দেন ام حسبتم ان تدخلوا الجنه ولن يرتكم مثل الذين خلو من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا وزلزلوا حتى يقول الرسول والذين امنوا معه ما جاء نصر الله الا ان نصر الله قريب তোমরা কি মনে করিয়াছ যে তোমরা অতি সহজে জান্নাতে প্রবেশ করিবার অনুমতি পাইবে অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় কিছু আপতিত হয় নাই তাহাদের উপর বহু কষ্ট ক্লেশ কঠোরতা ও বিপদ মুসিবত আপতিত হইয়াছে তাহাদের অত্যাচার নির্যাতনে জর্জরিত করিয়া দেওয়া হইয়াছে এমনকি শেষ পর্যন্ত তদানীন্তন রাসুল এবং তাহার সঙ্গীসাথীগণ এই বলিয়া আর্তনাদ করিয়া উঠিয়াছে যে আল্লাহর সাহায্য কবে আসিবে তখন তাহাদিগকে শান্তনা দিয়া বলা হইয়াছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে লোকেরা জিজ্ঞাসা করে আমরা কি খরচ করিব উত্তরে বল, যে মালই তোমরা খরচ করিবে নিজের পিতামাতার জন্য আত্মীয় স্বজনের জন্য ইয়াতিম মিসকিন ও মুসাফিরদের জন্য খরচ করিবে আর যে মঙ্গলজনক কাজই তোমরা করিবে আল্লাহ সে সম্পর্কে অবহিত থাকিবেন তোমাদিগকে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হইয়াছে আর উহা তোমাদের অপ্রিয় মনে হইতেছে হইতে পারে কোনো প্রিয় তোমাদের অসহ্য মনে হইলো অথচ তাহাই তোমাদের জন্য কল্যাণ কর পক্ষান্তরে ইহাও হতে পারে যে কোন জিনিস তোমাদের ভালো লাগিলো অথচ তাহাই হয় তোমাদের পক্ষে ক্ষতিকর প্রকৃত ব্যাপার তো আল্লাহ জানেন তোমরা জান না ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফি কুল কিতালুন وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتجد منكم عن دينه فيمتر وكافر লোকেরা জিজ্ঞাসা করে হারাম মাসে যুদ্ধ করা কিরকম উত্তরে বলিয়া দাও এই মাসে লড়াই করা খুবই অন্যায় কিন্তু আল্লার নিকট তাহা হইতেও অধিক বড় অন্যায় হইতেছে আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখা আল্লাহকে অস্বীকার ও অমান্য করা আল্লা বিশ্বাসীদের জন্য মসজিদে হারামের পথ বন্ধ করা এবং হেরেমের অধিবাসী তথা হইতে বহিষ্কার করা আর ফিতনা বিপর্যয় ও রক্তপাত হইতেও কঠিনতর ব্যাপার তাহারা তোমাদের বিরুদ্ধে লড়াই করিতেই থাকিবে এমনকি তাহাদের সাধ্যে কুলাইলে তাহারা তোমাদিগকে তোমাদের দিন হইতো ফিরাইয়া আনিবে তোমাদের মধ্য হইতে যে কেহ তাহার দিন হইতে ফিরিয়া যাইবে এবং কুফরির মধ্যে প্রান্ত্যাগ করিবে ইহকাল ও পরকাল উভয় স্থানেই তাহার যাবতীয় কাজ নিষ্ফল হইয়া যাইবে এই ধরনের সকল লোকই জাহান্নামি হইবে এবং চিরদিন তাহারা জাহান্নামেই অবস্থান করিবে পক্ষান্তরে যাহারা ইমানানি আছে যাহারা আল্লাহর জন্য আপন ঘরবাড়ি বাড়ি পরিত্যাগ করিয়াছে এবং আল্লাহর পথে জিহাদ করিয়াছে তাহারাই আল্লাহর রহমত লাভের সঙ্গত প্রত্যাশী আল্লাহ তাহাদের ভুল ত্রুটি ক্ষমা করিবেন এবং নিজের অনুগ্রহ দ্বারা তাহাদের ধন্য করিবেন ও ইসমো মা আফু। كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَا قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ وَإِنْتُ خَالِقُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَيَاءَ اللَّهُ لَأَحْنَتَكُمْ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ جِگْغَشَا كُرِتَيْتَي چھے مَوَدْ جُوَاشَمْ বলিয়া দাও এই দুইটি জিনিসেই বড় পাপ রহিয়াছে যদিও ইহাতে লোকদের জন্য কিছুটা উপকারিতাও আছে কিন্তু উভয় কাজের পাপ উপকারিতা হইতে অনেক বেশি জিজ্ঞাসা করিতেছে আমরা আল্লাহর পথে কি খরচ করিব বল যাহা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত বস্তুত আল্লাহ তোমাদের জন্য এইভাবে বিধানসমূহ স্পষ্টরূপে বিবৃত করেন সম্ভবত তোমরা ইহকাল ও পরকাল উভয় স্থানের জন্যই চিন্তা করিবে জিজ্ঞাসা করিতেছে ইয়াতিমদের সহিত কীরূপ ব্যবহার করিতে হইবে বল যে ধরনের কার্যধারায় তাহাদের কল্যাণ হইতে পারে তাহা অবলম্বন করাই উত্তম যদি তোমরা তোমাদের নিজেদের ও তাহাদের খরচপত্র ও থাকা খাওয়া একত্র রাখো তবে তাহাতে কোনো দোষ নাই তাহারা তোমাদের ভাই বন্ধু ছাড়া আর তো কিছুই নহে যাহারা অন্যায় করে আর যাহারা উপকারের কাজ করে তাহাদের সকলেরই প্রকৃত অবস্থা আল্লাহ আল্লাহতালা ভালো করিয়া জানেন আল্লাহ ইচ্ছা করিলে এই ব্যাপারে তোমাদের উপর অনেক কঠোরতা আরোপ করিতেন কিন্তু তিনি ক্ষমতা সম্পূর্ণ তোমরা মুসলিম নারী দিগকে কখনো বিবাহ করিবে না যতক্ষণ পর্যন্ত তাহারা ইমান না আনিবে বস্তুত একজন ইমানদার কৃতদাসী মুসলিম শরীফ জাদি অপেক্ষাও অনেক ভালো যদিও এই শেষব তো তোমরা অধিক পছন্দ করিয়া থাকো আর নিজেদের কন্যা দিগকে পুরুষদের নিকট কখনো বিবাহ দিবে না যতক্ষণ না তাহারা ইমান আনে কেননা একজন ইমানদার কৃতদাস কোন উচ্চবংশীয় মুশ্রিকের চেয়ে অনেক ভালো যদিও এই শেষো ব্যক্তিকেই তোমরা অধিক পছন্দ করিয়া থাকো কেননা ইহারা তোমাদিগকে জাহান্নামের দিকে আহ্বান জানায় আর আল্লাহ তাহার নিজ অনুমতিক্রমে তোমাদিগকে বেহেস ও ক্ষমার দিকে আমন্ত্রণ জানান তিনি তাহার বিধানসমূহ লোকদের নিকট সুস্পষ্ট ভাষায় ব্যক্ত করেন আশা করা যায় তাহারা ইহা হইতে শিক্ষা গ্রহণ ও উপদেশ কবুল করবে না তাহারা জিজ্ঞাসা করে হায় সম্পর্কে নির্দেশ কি বলো উহা এক অপবিত্র ও ময়লা যুক্ত অবস্থা কাজেই এইরূপ অবস্থায় স্ত্রীদের হইতে দূরে থাকো এবং তাহাদের নিকটেও যাইও না যতক্ষণ না তাহারা পবিত্র ও ময়লাবিমুক্ত হয় তাহারা যখন পবিত্র হইবে তখন তাহাদের নিকট যাও ঠিক সেইভাবে যেভাবে যাইতে আল্লাহ তোমাদের আদেশ করিয়াছেন যাহারা পাপ কাজ হইতে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে আল্লাহ তাহাদের ভালোবাসেন তোমাদের স্ত্রীগণ তোমাদের কৃষি ক্ষেত্রের মতো তোমাদের অনুমতি দেওয়া হইয়াছে যেভাবে তোমরা ইচ্ছা করো নিজেদের খেতে গমন করো কিন্তু তোমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করিও আল্লাহর নফারমানি ও অসন্তুষ্টি হইতে দূরে থাকিও জানিয়া রাখিও তোমাদিগকে একদিন আল্লাহর সহিত অবশ্যই সাক্ষাৎ করিতে হইবে হে নবী তোমার উপস্থাপিত বিধান যাহারা মানিয়া লইবে তাহাদিগকে কল্যাণ ও সৌভাগ্যের সুসংবাদ দাও নাম এমন সব কাজে ব্যবহার করিও না যাহার উদ্দেশ্য হইবে নেকাজ আল্লাহর ভয় ও আল্লাহর বান্দাগনকে কল্যাণ কাজ হইতে বিরত রাখা বস্তুত আল্লাহ তোমাদের সমস্ত কথায় শুনিতেছেন এবং তিনি সবকিছুই জানেন যেসব অর্থহীন শপথ তোমরা বিনা ইচ্ছায় করিয়া ফেলো সে জন্য আল্লাহ তোমাদিগকে পাকড়াও করিবেন না কিন্তু যেসব শপথ তোমরা আন্তরিকতার সহিত করিয়া থাকো সেই সম্পর্কে আল্লাহ নিশ্চয় জিজ্ঞাসাবাদ করিবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল যাহারা নিজেদের স্ত্রীদের সহিত সম্পর্ক না রাখিবার শপথ করিয়া বসে তাহাদের জন্য চার মাসের অবকাশ রহিয়াছে যদি তাহার ইহা হইতে প্রত্যাবর্তন করে তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান আর যদি তালাক দেওয়ারই সিদ্ধান্ত করিয়া থাকে তবে জানিয়া রাখা দরকার যে আল্লাহ সব কিছু এবং সব জানেন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 যেসব স্ত্রী তালাক দেওয়া হইয়াছে তাহারা যেন তিনবার মাসিক ঋতু আসা পর্যন্ত নিজদিগকে বিরত রাখে আল্লাহ তাহাদের গর্ভে যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহা গোপন করা তাহাদের পক্ষে জায়জ নহে রূপ করা তাহাদের কিছুতেই উচিত নহে যদি আল্লাহ এবং পরকালের প্রতি তাহাদের কিছুমাত্র ইমান থাকিয়া থাকে তাহাদের স্বামী যদি পুনরায় সম্পর্ক স্বাভাবিক করিতে রাজি হয় তবে তাহারা এই অবকাশের মধ্যে তাহাদিগকে নিজেদের স্ত্রীরূপে ফিরাইয়া লওয়ার অধিকারী হইবে যেমন আল্লাহ হইতেছেন সর্বাধিক ক্ষমতাশালী এবং তিনি হইতেছেন অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ ولا يحل لكم ان تاخذوا مما اتيتموهن شيئا الا ان يخاف الا ان يخاف الا ان الله فان خفتم ان لا يقيم حدود الله فلا جناح عليهما في ما فيما افتدت به তালাক অতঃপ্পর হয় সোজাসোজি স্ত্রীকে ফিরাইয়া লইবে অন্যথায় সঠিক পন্থায় তাহাকে বিদায় করিয়া দিবে বিদায় দেওয়ার সময় এরূপ করা তোমাদের পক্ষে জায়জ নহে যে তোমরা যাহা কিছুই তাহাদিগকে দিয়াছ তাহা হইতে কোনো কিছু ফিরাইয়া লইবে অবশ্য এই অবস্থা স্বতন্ত্র যখন স্বামী স্ত্রী আল্লাহর নির্দিষ্ট বিধান অনুযায়ী জীবনযাপন করিতে পারিবে না বলিয়া আশঙ্কা বোধ করিবে এইরূপ অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে তাহারা পরস্পরে আল্লাহর বিধান অনুযায়ী চলিতে পারিবে না তবে তাহাদের পরস্পরের মধ্যে এরূপ ব্যবস্থা করিয়া দাও যে স্ত্রী স্বামীকে কিছু বিনিময় দান করিয়া বিচ্ছেদ ঘটাইয়া লইবে কিছুমাত্র দূষণীয় নহে বস্তুত ইহা আল্লাহর নির্দিষ্ট সীমা বিশেষ ইহা অতিক্রম করিও না কেননা যাহারা আল্লাহর নির্দিষ্ট সীমা লঙ্ঘন করে তাহারাই জালিমা চল্লু কি নাহদুদ অতঃ্পর যদি তালাক দেয় তবে সেই স্ত্রীলোকটি তাহার পক্ষে হালাল হইবে না অবশ্য স্বামী তাহাকে পুনরায় বিবাহ করিতে পারিবে যদি অপর কোনো ব্যক্তির সহিত তাহার বিবাহ হইয়া যায় এবং সে তাহাকে স্বতঃস্ফূর্ত তালাক দেয় তখন যদি সেই প্রথম স্বামী এবং এই স্ত্রী লোকটি মনে করে যে তাহার আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করিতে পারিবে তবে তাহাদের পুনর্মিলনে কোন দোষ নাই ইহাই আল্লাহ নির্দিষ্ট সীমা তিনি সেই সব লোকের হৃদায়িতের জন্য ইহার ব্যাখ্যা করিতেছেন যাহারা অবহিত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 আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তাহাদের ইদ্যাত পূর্ণ হইয়া আসে তখন হয় তাহাদের ভালোভাবে ফিরাইয়া লও অথবা ভালোভাবে বিদায় করিয়া দাও শুধু কষ্ট দেওয়ার জন্য তাহাদের আটকাইয়া রাখিও না কেননা তাহাতে বাড়াবাড়ি করা হইবে আর যে এই রূপ করিবে সে প্রকৃতপক্ষে নিজেরই উপর জুলুম করিবে আল্লাহর আয়াতকে খেলতামাশার বস্তু বানাইও না ভুলিয়া যাইও না যে আল্লাহ তোমাদিকে কত বড় মহান নিয়ামত ধন্য করিয়াছেন তিনি তোমাদেরকে উপদেশ দিতেছেন যে কিতাব ও যুক্তির বাণী তিনি তোমাদের জন্য নাজিল করিয়াছেন তাহার মর্যাদা রক্ষা করিয়া চলিয় আল্লাহকে ভয় করো ভালো করিয়া জানিয়ে রাখো যে তিনি কাজ সম্পর্কে পূর্ণ খবর রাখেন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 তোমরা যখন নিজেদের স্ত্রীদের তালাক দেওয়ার কাজ সম্পন্ন করো এবং তাহারাও নিজেদের নির্দিষ্ট ইদ্যাত পূর্ণ করিয়া লয় তখন তাহাদের প্রস্তাবিত স্বামীর সহিত বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে তোমরা বাধা হইয়া দাঁড়াইও না যখন তাহারা সঠিকভাবে পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হইতে রাজি হইয়াছে তোমাদিগকে উপদেশ দেওয়া যাইতেছে যে তোমরা কখনো এইরূপ কাজ করিবে না যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমানদার হইয়া থাকো ও এই পারে ধরনের কাজ হইতে বিরত থাকিবে বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار ووالدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن ترام منهما وتشاورا فلا جناح عليهما وإن أردتم أن تستودعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم فلا جناح عليكم إذا سلمتم آتيتم بالمعروف যদি পিতা চায় তাহার সন্তান পূর্ণ পর্যন্ত দুধ সেবন করিতে থাকুক তবে মায়েরা নিজেদের সন্তান পূর্ণ দুই বছর দুধ সেবন করাইবে এ অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত নিয়ম অনুযায়ী মায়েদের খোরাক পোশাক দিতে হইবে কিন্তু কাহার উপর সামর্থ্যের অতিরিক্ত বোঝা চাপাইয়া দেওয়া ঠিক নহে না মায়েদের এই জন্য কোনো কষ্টে নিক্ষেপ করা উচিত যে এই সন্তান তাহাদেরই আর না পিতাকেই এই জন্য অতিরিক্ত চাপ দেওয়া উচিত যে এ সন্তান তাহারি। দুদানকারিনীর এই অধিকার যেমন সন্তানদের পিতার উপর রহিয়াছে তেমনি রহিয়াছে উহার উত্তরাধিকারীদের উপর। কিন্তু উভয় পক্ষই যদি পারস্পরিক সন্তোষ ও পরামর্শের ভিত্তিতে দুধ ছাড়াইতে চায় তবে এরূপ করায় কোনো দোষ নাই আর যদি তোমরা নিজেদের সন্তান দিগকে অন্য কোনো মেয়ে লোকের দুধ সেবন করাইবার ইচ্ছা করিয়া থাকো তবে তাহাতেও কোনো দোষ হইতে পারে না অবশ্য শর্ত এই যে ইহার জন্য যে পারিশ্রমিক নির্দিষ্ট হইবে তাহা যথারীতি আদায় করিবে আল্লাহকে ভয় করো আর জানিয়া রাখিও তোমরা যাহা কিছু করো তাহা সবই আল্লাহ দেখিতে পান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 তোমাদের মধ্যে যাহারা মরিয়া যায় তাহাদের পর তাহাদের স্ত্রীগণ যদি জীবিত থাকে তবে তাহারা নিজদিকেওকে চার মাস দশ দিন পর্যন্ত বিরত রাখিবে অতঃপর যখন তাহাদের ইদ্যাত পূর্ণ হইয়া যাইবে তখন তাহারা নিজেদের সম্পর্কে সঠিক পথে যাহা করিতে চাহিবে তাহা করার তাহাদের ইফতিয়ার থাকিবে তোমাদের উপর তাহাদের কোনো দায়দায়িত্ব অর্পিত হইবে না আল্লাহ তোমাদের প্রত্যেকের কাজকর্ম সম্পর্কে অবহিত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 عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُ وَلَكِنْ لاَ تُوَاخِدُوهُنَّ سِرًّا إِلاَّ أَن تَقُولُوا إِلاَّ أَن تَقُولُوا قَوْلًا مَّعْرُوفًا وَلاَ تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُوا أَنَّ الله ইদাত পালনকালে তোমরা যদি এই বিধবা স্ত্রীলোক দিগকে বিবাহ করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করো কিংবা তাহা মনের মধ্যে লুকাইয়া রাখো উভয় অবস্থাই তাহা দোষের কাজ নহে আল্লাহ জানেন তাহাদের কথা তোমাদের মনে জাগিবে, কিন্তু সাবধান তাহাদের সহিত কোনো গোপন চুক্তি বা বাগদানের কাজ করিবে না কোনো কথা যদি বলিতেই হয় তবে তাহা সঠিক পন্থায় বলিবে আর বিবাহবন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ পর্যন্ত করিবে না যতক্ষণ না ইদ্যাত পূর্ণ হইবে ভালো করিয়া জানিয়ে লও যে তোমাদের মনের অবস্থা আল্লাহ খুব ভালো করিয়াই জানেন কাজেই তাহাকে ভয় করো আর এই কথাও জানিয়ে লও যে আল্লাহ অত্যন্ত ধৈর্যশীল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তিনি নিজেই মাফ করিয়া দেন لا جناح عليكم ان طلقتم النساء ما لم تمسوهن او تفرضوا لهن فريضه ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بمعروف حقا على المحسنين তোমরা নিজেদের স্ত্রীদের স্পর্শ করার কিংবা তাহাদের জন্য মোহরানা নির্দিষ্ট করার পূর্বে তাহাদীকে অবস্থায় কিছু বস্তুত ইহা নেত্রের উপর আরোপিত অধিকার বিশেষম فَنَصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُ وَالَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَنْتَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ তোমরা স্পর্শ করার পূর্বেই যদি তালাক দাও আর তাহার মোহরানা যদি নির্দিষ্ট হইয়া থাকে তবে এই অবস্থায় তাহাকে অর্ধেক পরিমাণ মোহরণা দিতে হইবে আর স্ত্রীলোক নিজেই যদি অনুগ্রহ দেখায় কিংবা যে পুরুষটির হাতে বিবাহ বন্ধনের সূত্রটি রহিয়াছে সে যদি অনুগ্রহ করে তবে তাহা অবশ্য স্বতন্ত্র কথা আর তোমরা যদি অনুগ্রহ প্রদর্শন করো তবে এই কর্মনীতি তাকে আর খুবই অনুকূল ও উহার সহিত সামঞ্জস্যশীল পারস্পরিক কাজকর্মে সহৃদয়তা দেখাইতে কখনো ভুল করিও না তোমাদের যাবতীয় কাজকর্ম আল্লাহ দেখিতেছেন নিজেদের নামাজসমূহের সমূহের পূর্ণ হেফাজত কর বিশেষত এমন নামাজ যাহা নামাজের যাবতীয় সৌন্দর্যের সমন্বয় আল্লাহর সম্মুখে এমন ভাবে দাঁড়াও যেমন অনুগত ভৃত্যদণ্ডায়মান হইয়া থাকে ভয়ের সময় পদাতে কিংবা আরোহী যে অবস্থায় হোক না কেন নামাজ আদায় করিও এবং যাহা তোমরা ইতোপূর্বে মোটেই জানিতে মৃত্যু মুখে পতিত হয় এবং পশ্চাতে বিধবা স্ত্রী রাখিয়া যায় নিজেদের স্ত্রীদের জন্য তাহাদের এই ওসিয়াত করিয়া যাওয়া উচিত যে এক বৎসর পর্যন্ত যেন তাহাদের জীবিকা ও যাবতীয় খরচপত্রের ব্যবস্থা করিয়া দেওয়া হয় এবং তাহাদিগকে যেন ঘর হইতে বিতাড়িত করানা হয় অবশ্য তাহারা নিজেরাই যদি চলিয়া যায় তবে তাহারা নিজেদের ব্যাপারে সঙ্গত পন্থায় যাহা কিছুই করুক না কেন সেজন্য তোমাদের উপর কোন দায়িত্ব নাই আল্লাহ সকলের উপর পরম পরাক্রমশালী বিচক্ষণ ও বুদ্ধিমান অনুরূপ অনুরূপভাবে যেসব স্ত্রী লোককে তালাক দেওয়া হইয়াছে তাহাদিগকে উপযুক্তভাবে কিছু না কিছু দিয়া বিদায় করা উচিত आशा करा जाए तुम्हरा बुझिया सुनिया क्या करीबी মৃত্যুর ভয়ে নিজেদের ঘর পরিত্যাগ করিয়া বাহির হইয়া পড়িয়াছিল আর তাহাদের সংখ্যা ছিল হাজার হাজার আল্লাহ তাহাদের বলিলেন মরিয়া যাও অতঃপর তিনি তাহাদিগকে পুনর্জীবন দান করিলেন বস্তুত আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহ পরায়ন কিন্তু অধিকাংশ লোকই শকর আদায় করে না হে মুসলিম গণ আল্লাহর পথে লড়াই করো এবং খুব ভালো রূপে জানিয়ে রাখো যে আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে প্রস্তুত তাহা হইলে আল্লাহ তাহাকে কয়েক বেশি ফিরাইয়া দিবেন ورحب ارتركد فيجيت অনন্তর সেই ব্যাপারটি সম্পর্কেও তোমরা চিন্তা করিয়া দেখিয়াছ কি যাহা মুসার পরে এই বনিসাইলদের মধ্যে ঘটিয়াছিল তাহারা নিজেদের নবীকে বলিয়াছিল আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করিয়া দাও যেন আমরা আল্লাহর পথে লড়াই করিতে পারি নবী জিজ্ঞাসা করিলেন তোমাদের প্রতি লড়াই করার নির্দেশ দিলে পরে তোমরা লড়াই করিতে অস্বীকার করিবে না তো তাহারা বলিল ইহা কিরূপে হইতে পারে যে আমরা আল্লাহর পথে লড়াই করিব না বিশেষত আমাদিগকে যখন আমাদের ঘরবাড়ি হইতে বহিষ্কার করা হইয়াছে আর আমাদের সন্তানদেরকে আমাদের হইতে বিচ্ছিন্ন করিয়া দেওয়া হইয়াছে কিন্তু যখন তাহাদেরকে লড়াই করা নির্দেশ দেওয়া হইল তখন অতি অল্প সংখ্যক লোক ছাড়া তাহারা সকলেই পৃষ্ঠ প্রদর্শন করিল আল্লাহ তাহাদের প্রতিটি জালিমকে জানেন ও চিনেন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 আনিম তাহাদের নবী আল্লাহ তালুদকে তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করিয়াছেন ইহা তাহারা বলিল আমাদের উপর বাদশাহ হইয়া বসার তাহার কি অধিকার আছে বাদশাহ হওয়ার অধিকারই তাহার অপেক্ষা আমরাই বেশি সে তো কোনো বড় ধনী ব্যক্তি নয় নবী উত্তরে বলিল আল্লাহ তোমাদের পরিবর্তে তাহাকে মনোনীত করিয়াছেন এবং তাহাকেই শারীরিক ও মানসিক উভয় প্রকারের প্রচুর যোগ্যতা দান করিয়াছেন বস্তুত আল্লাহ যাহাকে চান তাহাকেই তাহার রাজ্যদানের দানের ইখতিয়ার রহিয়াছে আল্লাহ কোথাও সংকীর্ণতার মধ্যে লিপ্ত নন এবং সব কিছুই তাহার জ্ঞানের আওতাভুক্ত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 সেই সঙ্গে তাহাদের নবী এই কথাও তাহাদিগকে বলিয়া দিল যে আল্লাহর তরফ হইতে তাহার বাদশাহ নিযুক্ত হওয়ার নিদর্শন এই যে তাহার আমলে সেই সিন্দুক তোমরা পাইবে যাহাতে তোমাদের রবের নিকট হইতে তোমাদের মনের সান্ত্বনার সামগ্রী রহিয়াছে যাহাতে মূষা ও হারুনের উত্তরাধিকারীদের অবশিষ্ট বরকতপূর্ণ জিনিসগুলি রহিয়াছে এবং যাহা এখন ফেরেস্তাগণ ধারণ করিয়া আছে বস্তুত তোমরা ইমানদার হইলে ইহার মধ্যে তোমাদের জন্য বিরাট নিদর্শন রহিয়াছে لَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اخْتَارَ صَغْرَةً بِيَدِ تَشْرَبُ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قَالَ الذين يظنون أن أملاق الله كم من فئة قليلة غلبت فئة كثيرة একটি নদীকে কেন্দ্র করিয়া আল্লাহ তোমাদের পরীক্ষা ও যাচাই করিবেন যে উহার পানি পান করিবে সে আমার সঙ্গী নয় আমার সাথী কেবল সেই হইবে যে উহা হইতে পিপাসা নিবৃত করিবে না অবশ্য কেহ দু এক অঞ্জলি পান করিলে স্বতন্ত্র কথা কিন্তু একটি ক্ষুদ্র দল ছাড়া আর সকলেই তাহা হইতে আকণ্ঠ পান করিয়া পরিতৃপ্ত হইল ইহার পর তালুত এবং তাহার সহযাত্রী ইমানদারগণ যখন নদী পার হইয়া সম্মুখের দিকে অগ্রসর হইল তখন তাহারা তালুতকে বলিল আজ জালুত এবং তাহার সৈন্যবাহিনীর সহিত মোকাবেলা করিবার কোন শক্তি আমাদের মধ্যে নাই जयी निश्चय धर्यशील وَذَبّتْ أق دام أوصرُنا على القَومِ الكافرين. যখন তাহারা জালুত ও তার সৈন্যবাহিনীর সম্মুখীন হইল তখন তাহারা দোয়া করিল হে আমাদের রব আমাদের ধৈর্য দান করো আমাদের পদক্ষেপ সুদৃঢ় করো এবং এই কাফির দলের উপর আমাদের বিজয় দান করোলাম ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الارض لفسدت الارض ولكن الله ذو فضل على العالمينشesporjonto Allahr <تصفيق> onumotikromei Tahara kafir digoke porajito koriye dilo ebong Daud Jalut ke hotta korilo Allah tahake rajotto o bichokkhonota diya bhushito korilen ebong tahar nij iccha onujayi bibhinno jinisher upor gyan dan श्रृंखला नष्ट दुनिया सबी आल्लर निदर्शन জহা আমি যথাযথভাবে তোমাদের নিকট পেশ করিতেছি এবং তুমি নিশ্চুই প্রেরিত পুরুষদের মধ্যে একজন। ইল গাউসু আল ফদল লা وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلَ الَّذِينَ مِن بَعْدِهِمْ بَعْدَ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ وَلَكِنِ اخْتَلَفُوا وَلَكِنِ اخْتَلَفُوا فَمِنْهُم مَّن آمَنَ وَمِنْهُم مَّن كَفَرَ وَلَوْ شَاءَ اللَّهُ مَا اقْتَتَلُوا وَلَكِنَّ اللَّهَ يفعل مَا يُرِيدُ এই রাসুলগণ আমরা তাহাদের কাহাকেও অপরাপর নবীগণের অপেক্ষা অধিক মর্যাদা দান করিয়াছি তাহাদের মধ্যে এমনও ছিল যাহার সহিত স্বয়ং আল্লাহ কথাবার্তা বলিয়াছেন কাহাকেও আবার অন্যান্য দিক দিয়া উচ্চ মর্যাদা দান করিয়াছেন এবং অবশেষে মরিয়ামপুত্র ঈসাকে উজ্জ্বল নিদর্শন সমূহ দান করিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহার সাহায্য করিয়াছি আল্লাহ চাহিলে এই রাসুলগণের পর যাহারা উজ্জ্বল নিদর্শন দেখিতে পাইয়াছিল তাহারা পরস্পরে লড়াই করিতে পারিত না কিন্তু তাহারা পরস্পর মতবিরোধ করিয়াছে অতপর কেহ ইমান আনিয়াছে আবার কেহ কুফরির পথ অবলম্বন করিয়াছে আল্লাহ চাহিলে তাহারা কখনোই লড়াই করিত না কিন্তু আল্লাহ যাহা চান তাহাই করেন يا ايها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان ياتي يوم لا بين فيه ولا كل ولا حله والكافرون هم الظالمون هيماندارগন যাহা কিছু অর্থ সম্পদ আমরা তোমাदिकকে দান করি আছি তাহা হইতে ব্যয় করো সেই দিনটি উপস্থিত হওয়ার পূর্বে যেদিন না ক্রয় বিক্রয় হইবে না বন্ধুত্ব কোনো কাজে আসিবে আর না চলিবে কোনো সুপারিশ প্রকৃত জালিন তাহারায় যাহারা কুফরির নীতি অবলম্বন করে الله لا إله إلا هو الحي القيوم لا تأقذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء আ আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা যিনি সমগ্র বিশ্ব চরাচরকে দৃঢ়ভাবে ধারণ করিয়া আছেন তিনি ছাড়া আর কোনো ইলা নাই তিনি না নিদ্রা যান না তন্দ্রা তাকে স্পর্শ করে আকাশমণ্ডল ও পৃথিবীতে যাহা কিছু আছে সব তাহারই কে এমন আছে যে তাহার দরবারে তাহার অনুমতি ব্যতীত সুপারিশ করিতে পারে যাহা কিছু বান্দাদের সম্মুখে রহিয়াছে তাহাও তিনি জানেন আর যাহা কিছু তাহাদের অগচরে সে সম্পর্কেও তিনি ওয়াকিফাল তাহার জ্ঞাত বিষয়সমূহের মধ্যে হইতে কোনো জিনিসই তাহাদের জ্ঞানসীমার আয়ত্তাধীন হইতে পারে না অবশ্য কোন বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাহাকেও দান করিতে চাহেন তাহার কর্তৃত্ব সমগ্র আকাশমণ্ডল ও পৃথিবীকে পরিবেষ্টন করিয়া আছে ওইসবের রক্ষণাবেক্ষণ এমন কোনো কাজ নহে যাহা তাহাকে ক্লান্ত করিয়া দিতে পারে বস্তুত তিনি এক মহান ও শ্রেষ্ঠতম সত্তা উল্লাহ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই প্রকৃত শুদ্ধ ও নির্ভুল কথা সুস্পষ্ট এবং ভুল চিন্তাধারা হইতে সম্পূর্ণ পৃথক হইয়া গিয়াছে এখন যে কেহ তাগুদকে অস্বীকার করিয়া আল্লাহর প্রতি আছে সে এমন এক শক্তিশালী অবলম্বন আছে যাহা কখনো ছিনিয়া যাইবার নয় এবং আল্লাহ সব কিছু শ্রবণ করেন ও সব কিছু জানেন যাহারা ইমানানে তাহাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হইতেছেন আল্লাহ তিনি তাহাদিগকে অন্ধকার হইতে আর তাহাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হইতেছে হইবে জাহান্নামি সেখানে তাহারা চিরদিন থাকিবে إذ قال إبراهيم ربي الذي يحيي و قال أنا أحيي و قال إبراهيم فإن الله يأتي الشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كذر والله لا يهدي القوم الظالمين تُميكي شهي بیکتی راوستا چنطا کرو نائن جب ایکتی إبراهيم اير شهيد تارکا کریا তর্ক হইয়াছিল এই কথা লইয়া যে ইব্রাহিমের রবকে এবং তাহা হইয়াছিল এই জন্য যে আল্লাহ তাহাকে রাজত্ব দান করিয়াছিলেন যখন ইব্রাহিম বলিল আমার রব তিনি জীবন ও মৃত্যু যাহার ইতিহারভুক্ত তখন সে উত্তর দিল জীবন ও মৃত্যু তো আমার ইফতিয়ারে রইয়াছে ইব্রাহিম বলিল তাহাই যদি সত্য হয় তবে আল্লা তো সূর্যকে পূর্ব দিক হইতে উদয় করেন তুমি একবার উহাকে পশ্চিম দিক হইতে উদয় করাইয়া দেখাও यह कथा शनिया सत्य दुश्मन निरुतर और विमूढ़ हईया गया कन्तु आल्ला जालिम के कखो सठीक पद देखान أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعث قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام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 অথবা দৃষ্টান্ত স্বরূপ সেই ব্যক্তির প্রতি লক্ষ্য কর যে এমন একটি জনপদ অতিক্রম করিতেছিল যাহার বাড়িঘরগুলি ভাঙিয়া নিজ নিজ ছাদের উপর উপুড় হইয়া ছিল। সে বলিল এই ধ্বংসপ্রাপ্ত জনপদকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করিবেন অতঃপর আল্লাহ তাহার প্রাণ হরণ করিয়া লইলেন এবং সে একশত বৎসর পর্যন্ত মৃত অবস্থায় পড়িয়া রহিল তারপর আল্লাহ তাহাকে পুনরুজ্জীবিত করিলেন এবং জিজ্ঞাসা করিলেন বলো কতকাল পড়িয়াছিলে সে বলিল একদিন বা কয়েক ঘন্টা মাত্র ছিলাম আল্লাহ বলিলেন তোমার উপর দিয়া এমনি অবস্থায় এক শতটি বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে এখন তোমার খাদ্য ও পানীয় একবার পরীক্ষা করিয়া দেখো তাহাতে বিন্দুমাত্র পরিবর্তন দেখা দেয় নাই অপরদিকে একবার তোমার গাধাটাকেও দেখো আর আমরা ইহা এই জন্যই করিয়াছি যে আমরা তোমাকে জনগণের জন্য একটি নিদর্শন বানাইয়া দিতে চাই তারপর দেখিতে থাকো এই উহাকে মাংস ও চামড়া দ্বারা দিই প্রকৃত সত্য ব্যাপার যখন তাহার সম্মুখে সম্পূর্ণ আমি জানি আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান قال فخذ اربعه من الطير فصرهن اليك ثم اجعل على كل جبل منهم جزءا ثم ادع عنا ياتيك سعيا ولمن ان الله عزيز حكيم شي ঘটনা সরনের কি যখন ইব্রাহিম বলিয়াছিল হে আমার রব আমাকে দেখাইয়া দাও তুমি মৃতকে কেমন করিয়া পুনরুজ্জীবিত করো আল্লাহ বলিলেন তুমি কি তাহা বিশ্বাস করনা সে আরোজ করিল বিশ্বাস তো করি কিন্তু শুধু মনের সান্ত্বনা প্রয়োজন আল্লাহ বলিলেন তবে তুমি চারটি পাখি ধরো এবং ওইগুলিকে নিজের সহিত সুপরিচিত করিয়া লও তারপর উহাদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রাখিয়া দাও এবং অতঃপর উহাদের ডাক উহারা তোমার নিকট দৌড়াইয়া আসিবে ভালো করিয়া জানিয়ে রাখো যে আল্লাহ মহাপরাক্রমশালী ও অতিশয় কুশলী مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبة انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم ج하라 নিজর ধনসম্পদ আল্লাহর পথে খরচ করে তাহাদের খরচের দৃষ্টান্ত এই छड़ा बाहिर हईल और प्रत्येक छड़ाई दाना आल्ला चान कभी प्राचुर्य दान कर हस्त बटे सर्वाज्ञान যাহারা নিজেদের ধনসম্পদ আল্লাহর পথে খরচ করে এবং খরচ করিয়া উহার প্রতিদান চাহিয়া বেড়ায় না কোন প্রকার কষ্ট দেয় না তাহাদের প্রতিফল তাহাদের রবের নিকট সুরক্ষিত রহিয়াছে এবং তাহাদের কোন চিন্তা ও ভয়ের কারণ নাই একটু মিষ্ট কথা এবং কোনো অপ্রিয় ব্যাপারে সামান্য উদারতা দেখানো সেই দান অপেক্ষা ভাল যাহার পিছনে আসে দুঃখ ও তিক্ততা আল্লাহ কাহারও মুখাপেক্ষী নহেন তিনি ধৈর্য ও সহিষ্ণুতা গুণে ভূষিত يا ايها الذين امنوا لا تبطلوا صدقاتكم بالمن والاذا كالذي ينفق ماله رياءا عند الناس ولا يؤمن হে ইমানদার গন তোমরা নিজেদের দান খয়রাতের কথা বলিয়া এবং কষ্ট দিয়া উহাকে সেই ব্যক্তির ন্যায় নষ্ট করিও না যে ব্যক্তি শুধু লোকদের দেখাইবার উদ্দেশ্যেই নিজের ধনমাল ব্যয় করে আর না আল্লাহর প্রতি ইমান রাখে না পরকালের প্রতি তাহার খরচের দৃষ্টান্ত এই রূপ যেমন একটি পাথুরে চাতাল যাহার উপর মাটির আস্তর পড়িয়াছিল ইহার উপর যখন মুসলধারে বৃষ্টি পড়িল তখন সমস্ত মাটি ধুইয়া বহিয়া গেল এবং গোটা চাতালটি নির্মল ও পরিষ্কার হইয়া পড়িয়া রহিল এই করিযা অর্জন করে তাহার কিছুই তাহাদের হাতে আর দিগকে সঠিক করা আল্লাহর রীতি নয় পক্ষান্তরে যাহারা নিজেদের ধন মাল খালেস ভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মনের ঐকান্তিক স্থিরতা ও দৃঢ়তা সহকারে খরচ করে তাহাদের এই ব্যায়ের দৃষ্টান্ত এই এইরূপ যেমন কোনো উচ্চ ভূমিতে একটি বাগান আছে। প্রবল বেগে বৃষ্টি হইলে দ্বিগুণ ফল ধরে আর জোরে বৃষ্টি না হইলেও বৃষ্টির রেণুই উহার জন্য যথেষ্ট প্রমাণিত হয় বস্তুত তোমরা যাহা করো সবই আল্লাহর গোচরীভূত রহিয়াছে اي يود احدكم ان تكون له جنه من نخيل واعناب تجري من تحتها الانهار تجري من تحتها الانهار له فيها من كل الثمرات واصابه الكبر واصابه الكبر وله ذريه ضعفاء فاصابها احصار فيهن তোমাদের কেহ কি এই কথা পছন্দ করে যে তাহার একটি শস্য শ্যামল বাগান হইবে তাহা ধারায় শিক্ত এবং খেজুর আঙ্গুর সব ফলে ভাড়া হইবে আর সেই সময় যখন সে নিজে বৃদ্ধ হইল ও তাহার অল্প সন্তানগণ কোন কাজের উপযুক্ত হয় নাই একটি উত্তপ্ত দ্রুতগামী হাওয়া লাগিয়া তাহা জলিয়া ভস্য হইয়া যাইবে এইভাবেই আল্লাহ তাহার নিজের কথাগুলি তোমাদের সম্মুখে বর্ণনা করেন যেন তোমরা চিন্তা ও গবেষণা করো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 হে ইমানদারগণ তোমরা যে সম্পদ উপার্জন করিয়াছ এবং যাহা কিছু আমরা তোমাদের জন্য জমি হইতে উৎপাদন করিয়াছি তাহা হইতে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে খরচ করো এইরূপ হওয়া উচিত নয় যে আল্লাহর পথে খরচ করার জন্য নিকৃষ্টতম জিনিসগুলি বাঁচিয়া লইতে চেষ্টা করিবে অথচ সেই জিনিসই যদি কেহ তোমাদের দেয় তবে তোমরা তাহা গ্রহণ করিতে কিছুতেই রাজি হইবে না অবশ্য তাহা গ্রহণ করার ব্যাপারে তোমরা যদি কিছুটা উপেক্ষা দেখাও তবে ভিন্ন কথা তোমাদের জানিয়া লওয়া উচিত যে আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন এবং তিনি সবচেয়ে উত্তম গুণে বিভূষিত শয়তান তোমাদিগকে দারিদ্রের কথা বলিয়া ভয় দেখায় এবং লজ্জাকর কর্মনীতি অবলম্বন করিতে প্রলু করে কিন্তু আল্লাহ আল্লাহকে ক্ষমা ও অনুগ্রহের আশা প্রদান করেন আল্লাহ বড়ই উদার হস্ত ও সর্বজ্ঞেল তিনি যাহাকে চান জ্ঞান ও প্রজ্ঞা দান করেন আর যে ব্যক্তি এই জ্ঞান ও প্রজ্ঞা লাভ করিল প্রকৃতপক্ষে সে বিরাট সম্পদ লাভ করিল এইসব কথা হইতে তাহারাই শিক্ষা ও উপদেশ গ্রহণ করিতে পারে যাহারা বুদ্ধিমান তোমরা যাহা কিছুই খরচ করিয়াছ এবং যে মানতি মানিয়াছ আল্লাহ তাহা ভালো ভাবে জানেন প্রকৃত পক্ষে তোমরা তোমাদের দান সদকা যদি প্রকাশ্যভাবে দাও তবে তাহাও ভালো আর যদি গোপনে অভাবী লোক দিগকে দাও তবে তাহা তোমাদের পক্ষে বেশি ভালো এইরূপ কাজের ফলে তোমাদের বহুসংখ্যক পাপ নিশ্চিহ্ন হইয়া যায় আর তোমরা যাহা কিছুই করো নিশ্চয়ই আল্লাহ উহার খবর রাখেন লোকদের হৃদায়ত দান করার দায়িত্ব তোমাদের উপর নয় হৃদায়ত আল্লা যাহাকে চান দান করেন আর দান খয়রাতে তোমরা যে মাল খরচ করো তাহা তোমাদের নিজেদের জন্য কল্যাণ কর ष्ट जे, हो বিশেষ ভাবে সাহায্য পাওয়ার অধিকারী হইতেছে সেই সব গরিব লোক যাহারা আল্লাহর কাজে এমনভাবে জড়িত হইয়া পড়িয়াছে যে নিজেদের ব্যক্তিগত জীবিকা উপার্জনের জন্য পৃথিবীতে কোনো চেষ্টা যত্ন করিতে পারে না তাহাদের আত্মসম্মান বোধ ও মুখাপেক্ষীহীনতা দেখিয়া অজ্ঞলোকেরা তাহাদিগকে স্বচ্ছল অবস্থার লোক বলিয়া ধারণা করে তুমি তাহাদের চেহারা দেখিয়াই তাহাদের ভিতরকার অবস্থা বুঝিতে পারো কিন্তু প্রকৃতপক্ষে তাহারা লোকদের ধরাধরি করিয়া ভিক্ষা করার মতো লোক নয় তাহাদের সাহায্যার্থে যাহা কিছু ধনমাল তোমরা খরচ করিবে তাহা নিশ্চয়ই আল্লাহর দৃষ্টি হইতে গোপন থাকিবে না الذين ينفقون اموالهم بالليل والنهار سر وعلانية يتمن فلهم اجرهم عند ربهم فلهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون जेन रिन गोपने और प्रकाश्ये खरच करताहरें प्रतिफल रबर निकटी प्राप्य रही भय और चिंतार कारण नई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 কিন্তু যাহারা সুদ খায় তাহাদের অবস্থা হয় সেই ব্যক্তির মতো যাহাকে শয়তান আপন স্পর্শ দ্বারা পাগল ও সুস্থ জ্ঞান শূন্য করিয়া দিয়াছে তাহাদের এই রূপ অবস্থা হওয়ার কারণ এই যে তাহারা বলে ব্যবসায়ী তো সুদের মতোই জিনিস অথচ আল্লাহ ব্যবসায়ীকে হালাল করিয়াছেন ও সুদকে করিয়াছেন হারাম কাজেই যে ব্যক্তির নিকট তাহার রবের তরফ হইতে এই উপদেশ পৌঁছিবে এবং ভবিষ্যতে এই সুদক্ষরি হইতে বিরত থাকিবে সে পূর্বে যাহা কিছু খাইয়াছে তাহা তো খাইয়াছে সেই ব্যাপারটি সম্পূর্ণরূপে আল্লাহর এই উপর সোপর্দ আর যাহারা এই নির্দেশ পাওয়ার পরও ইহার পুনরাবৃত্তি করিবে তাহারা নিশ্চিত রূপে জাহান্নামি হইবে সেখানে তাহারা চিরকাল থাকিবে আল্লাহ সুদকে নির্মূল করিয়া দেন এবং দানসদ্গাকে ক্রমবৃদ্ধি দান করেন এবং আল্লাহ কোন অকৃতজ্ঞ ও পাপী লোক পছন্দ করেন না তবে যাহারা ইমান আনিবে অনেক কাজ করিবে নামাজ কায়েম করিবে ও জাকাত দিবে তাহাদের প্রতিফল নিশ্চিত তাহাদের রবের নিকট রহিয়াছে এবং তাহাদের জন্য কোনো ভয় ও চিন্তার কারণ নাই হে ইমানদার গণ আল্লাহকে ভয় করো আর তোমাদের যে সুদ লোকদের নিকট পাওনা রহিয়াছে তাহা ছাড়িয়া দাও যদি বাস্তবিকই তোমরা ইমানদার হইয়া থাকো কিন্তু তোমরা যদি এই রূপ না করো তবে জানিয়ে রাখো যে আল্লাহ এবং তাহার রাসুলের পক্ষ হইতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রহিয়াছে এখনো যদি তবা করো তবে তোমরা মূলধন ফিরাইয়া লওয়ার অধিকারী হইবে না তোমরা জুলুম করিবে না তোমাদের প্রতি জুলুম করা হইবে তোমাদের নিকট হইতে ঋণ গ্রহণকারী যদি অভাবগ্রস্ত হয় তবে সচ্ছল হওয়া পর্যন্ত তাহাকে অবকাশ দাও আর যদি সদকা করিয়া দাও তবে তাহা তোমাদের পক্ষে অধিকতর কল্যাণকর হইবে যদি তোমরা বুঝিতে পারো আর সেই দিনের লাঞ্চনা ও বিপদ হইতে আত্মরক্ষা করো যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরিয়া যাইবে তথায় প্রত্যেক ব্যক্তিকে তাহার উপার্জিত পাপ কিংবা পুণ্যের পুরোপুরি ফল দান করা হইবে এবং কখনোই কাহার উপর জুলুম করা হইবে না يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخص منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله أو لا يستطيع أن يمله فليمل الوليه بالعذل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء من ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى أن لا ترتابوا إلا أن تكون تجارا إلا أن تكون تجارا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 হে ইমানদারগণ যদি কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য তোমরা পরস্পর ঋণের লেনদেন করো তবে তাহা লিখিয়া লইও এক ব্যক্তি উভয়পক্ষের মধ্যে সুবিচার সহ দস্তাবেজ লিখিয়া দিবে আল্লাহ যাহাকে লেখাপড়ার যোগ্যতা দান করিয়াছেন লিখিবার কাজ অস্বীকার করা তাহার উচিত নহে বরং সে লিখিবে আর লিখাইবে লেখার বিষয়বস্তু বলিয়া দিবে সেই ব্যক্তি যাহার উপর এই ঋণ চাপিতেছে সিও রব আল্লাহকে তাহার ভয় করা উচিত যেসব কথাবার্তা ঠিক করা হইয়াছে তাহাতে যেন কোন প্রকার কমবেশি বেশি হয় কিন্তু ঋণগ্রহীতা যদি অজ্ঞ নির্বোধ কিংবা দুর্বল হয় অথবা সে যদি লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে তবে তাহার অভিভাবক ইনসাফ সহকারে লিখাইয়া দিবে অতঃপর তোমাদের পুরুষদের মধ্য হইতে দুজনকে ও আর সাক্ষী বানাইয়া লয় দুইজন পুরুষ পাওয়া নাগেলে একজন পুরুষ ও দুইজন স্ত্রী লোক সাক্ষী হইবে যেন একজন ভুলিয়া গেলে অপরজন তাহাকে স্মরণ করাইয়া দেয় এই সাক্ষী এমন লোকদের মধ্য হইতে হওয়া উচিত যাহাদের সাক্ষ্য তোমাদের নিকট গ্রহণীয় সাক্ষীদের যখন সাক্ষী হইতে বলা হইবে তখন তাহাদের অস্বীকার করা উচিত নহে ব্যাপার ছোট হোক কি বড় মেয়াদ নির্দিষ্ট করিয়া উহার দস্তাবেজ লিখিয়া লওয়াকে উপেক্ষা করিও না आल्लार निकट ये पंथा तुम्हारे अदिकतर सुविचारमूलक यहाँ दरुण साख्य कायम करा खुबी सहज हा पड़े और तुम्हारे सन्देह संशय लिप्त हार सम्भवना कम थे अवश्य जिसबा सम्पर्कित लेंदेन तुम्हारा परस्पर हाते हाते कराता लिखिया ना लइले को दोष नाई कबस संक्रांत विषय ठीक करार समय अवश्य साख् रखिया लईबे लेखक और स्षी के जान कख कष्ट देा ना यूप करी गुना आल्लर गजब हईते आत्मरक्षा करोम दिग के सठिक कर्मनीति शिक्षा दीते सबकिू जान وَإِن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبورة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي ائت من أنانته وليتق الله ربا ولا تكتم الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون তোমরা যদি প্রবাসী অবস্থায় থাকো এবং দস্তাবেজ লিখিবার জন্য কোনো লেখক পাওয়া না যায় তবে রেহেন হস্তান্তরিত করিয়া কাজ সম্পন্ন করো তোমাদের মধ্যে কেহ যদি কাহার উপর নির্ভর করিয়া তাহার সহিত কোনো কাজ করে তবে যাহার উপর নির্ভর করা হইয়াছে তাহার কর্তব্য আমানতের হক যথাযথরূপে আদায় করা এবং সিয়র অব আল্লাহকে ভয় করিয়া চলা আর সাক্ষ্য কখনো গোপন করিবে না যে সাক্ষ্য গোপন করে তাহার মন পাপের কালিমা যুক্ত বস্তুত আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে মোটেই অজ্ঞাত নহীন ও আকাশ রাজ্য ও পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো আর নাই করো আল্লাহ অবশ্যই তোমাদের নিকট হইতে সেই সম্পর্কে হিসাব গ্রহণ করিবেন অতঃপর যাহাকে ইচ্ছা হইবে মাফ করিবেন আর যাহাকে ইচ্ছা শাস্তি দিবেন। আর আল্লাহ সব কিছুর উপর পরাক্রমশালী তিনি সর্বশক্তিমান اَن نَّرْسُلَ رَسُولًا بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ كُلٌّ آمَنَ بِمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا রাসুল সেই হৃদায়তকেই বিশ্বাস করিয়াছে যাহা তাহার পরবার দিগারের নিকট হইতে তাহার প্রতি নাজিল হইয়াছে আর যাহারা এই রাসুলের প্রতি ইমানদার তাহারাও সেই হিদায়তকে মন মানিয়া লইয়াছে ইহারা সকলেই আল্লাহ ফেরেস্তা তাহার কিতাব এবং তাহার রাসুলগণকে বিশ্বাস করে ও মানে এবং তাহাদের কথা এই আমরা আল্লাহর রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা নির্দেশ শুনিয়াছি এবং বাস্তব মানিয়া লইয়াছি হে আমাদের রব আমরা তোমারই নিকট গুনাহ মাফের জন্য প্রার্থনা করি আমাদিগকে তোমার দিকেই ফিরিয়ে যাইতে হইবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাতু আলাইহা মাক্তাসাবাত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 আল্লাহ কোন প্রাণীর উপরই উহার শক্তি সামর্থ্যের অধিক দায়িত্বের বোঝা চাপাইয়া দেন না প্রত্যেক ব্যক্তি যে পুণ্য অর্জন করিয়াছে উহার প্রতিফল তাহারই জন্য আর যাহা কিছু পাপ সঞ্চয় করিয়াছে উহার মন্দফল তাহার উপরই চাপিবে হে আমাদের রব ভুলভ্রান্তিবশত আমাদের যাহা কিছু ত্রুটি হয় উহার জন্য আমাদিগকে শাস্তি দিও না হে আমাদের রব আমাদের উপর সেই ধরনের বোঝা চাপাইয়া দিও না যেরূপ পূর্বকামী লোকদের উপর চাপাইয়া দিয়াছিলেন হে আমাদের রব যে বোঝা বহন করার শক্তি ক্ষমতা আমাদের নাই তাহা আমাদের উপর চাপাইও না আমাদের প্রতি উদারতা দেখাও আমাদের অপরাধ ক্ষমা করো আমাদের প্রতি রহমত নাজিল করো তুমিই আমাদের মাওলা আশ্রয় দাতা। কাফিরদের প্রতিকূলে তুমি আমাদিককে সাহায্য করো